على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أباد أعوذ بالله من الشيطان الواجيم ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه هو في الآخرة من الخاسرين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুহানউতাল জিয়াল্লা সুহানউতাল আমাদেরকে আজকের রসদ সাল্লাহ আলি সাল্লামের চিকিৎসা পদ্ধতি বিশেষ করে হিজামার প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সেই মুনিবের দরবার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মুক্তি দুঃসর্বশেষ্বী নবী মাহমদ সল্লাহ আলি সাল্লামের ওপর রহমত এবং করোনা বরশিত হোক তাবিন তাবে তাবিন আইমা মুস্তাহিদিন সহ কিয়মত পর্যন্ত যারা দিনে হকের উপস্থিত থাকবে তাদের সম্মানিত উপস্থিতি আমাদের এই কোর্সটা আমাদের এই ওয়ার্কশপটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে রসুলসাল্লা ইসলামের চিকিৎসা পদ্ধতি যেটাকে হিজামা আরবিতে বলা হয় হিজামা বাংলায় বলা হয় সিংঘা ইংরেজিতে বলা হয় কাপিং এর প্রচার এবং এটাকে আধুনিক পদ্ধতি এবং ইসলামিক টিচিংয়ের সাথে সমন্বয় সাধন করা ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ মাতফিকি ইল্লা বি আলাইহিতা ওকাল তুই হন আমরা ইতিপূর্বেই আলোচনা শুনেছি যে রসুল্লাহ ইসলামের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসা শুনানা আবুদি সহিসান দেবনীতা রসুসাল্লাহলাম বলছেন তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো কারণ মহান আল্লা সুবাহানাউ তাল্লাহ বার্ধক্য ছাড়া সব রোগের ওষুধ সৃষ্টি করেছেন বার্ধক্য ছাড়া সব রোগের চিকিৎসা अल्लाह सुबहानव तला सिक्स पार्स और चिकित्सार दुरा माध्यम हटा शरियसम्मत माध्यम एक प्राकृतिकगत माध्यम शरियसम्मत माध्यम हे रसुल्लाह सल्लम के शिखे दुआ शरियसम्मत जारफुक तरपे आसे रसुल्लाहल्लम शरियतर शरियत माध्यम समय मध्य अल्लाह अनुग्रह अल्लाहर इच्छाय বান্দার কল্যাণ সাধন এবং অমল অমঙ্গল দূর করা হয় আমরা দেখি যে শরীয়ৎসম্মত মাধ্যম শরীয়ৎসম্মত যে মাধ্যমগুলো আছে এগুলোর মাধ্যমে আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে লেখা করা হয় এছাড়া আরেকটা মাধ্যম হচ্ছে প্রকৃতিগত মাধ্যম যেটা যেমন আমরা জানি যে কেউ যদি পিপাশাতে হয় কারো যদি পিপাসা লাগে তাহলে সেক্ষেত্রে সে পানি পানি যদি পান করে তাহলে তার পিপাসা দূর হয়ে যায় তো আমরা প্রকৃতিগত মাধ্যমের মধ্যে দেখি যে আমরা যদি কারো শীত লাগে শীতার তো ওই যে শীতের সময় আমাদের গেলেও কারো যদি কম্বল বা এ ধরনের যদি গরম কোনো কাপড় দেওয়া হয় তাহলে শীত হয়ে যায় অন্য আমরা দেখি যে অনেক কেমিক্যাল আছে যেটা দিয়ে জীবাণু ধ্বংস করা যায় এগুলো হচ্ছে ন্যাচারাল বা প্রকৃতিগত মাধ্যম আমরা জানি যে এটা আল্লা সুবাহান তালার নির্দেশই হয়ে থাকে কিন্তু এটা আমরা দেখি যে শীতার্ত মানুষ শীত ব্যবহার করলে তার শীত দুর্বীব হচ্ছে পিপাসার্ত মানুষ পানি পান করলে তার পিপাসার দুর্বত হচ্ছে আমরা কেমিক্যাল ইউজ করে আমরা জীবাণুমুক্ত হতে পারি ইসলামে এগুলাকে ব্যবহার করাকে উৎসাহিত করা হয়েছে ইসলামে এগুলাকে নিশ্চিত করা হয় নাই তো এই যে দুইটা মাধ্যম আছে এই দুইটা মাধ্যমের মাধ্যমে আমরা কি করতে পারি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন আমরা দেখি যে আল্লা সু হানাউ তালা এই যে মাধ্যম এই যে মাধ্যম যেগুলো মাধ্যমের কোনো ক্ষমতা নাই সেটা আমরা প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাইস্লামকে যখন প্রেরণ করা হয়েছিল ওরা ফেলে দিছিল আগুনের মধ্যে আগুন তাকে জ্বালাইতে পারছিল পারে নাই কারণ কি যে আগুনের এই যে ক্ষমতা আর দহন করার ক্ষমতা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা এটা আল্লা সুহানাউতাল্লাহ তখন কে করতেন এটা করে নিছেন। তখন সে শান্তিদায়ক হয়ে গেছিল ইব্রাহিমের জন্য তাহলে এই যে প্রকৃতিগত যে মাধ্যমগুলো আছে আমাদেরকে মুসলিম হিসেবে বিশ্বাসী হিসাবে আমাদেরকে তাওয়ল করতে হবে আল্লা সুবহান আউ তাল্লার উপর যে আল্লাহ সুবাহানাউত আল্লাহ যখনই চাইবেন তখনই এটা কার্যকরী হবে এবং তখনই আমাদেরকে আরোগ্য দান করবেন সম্মানিত উপস্থিতি আমরা রসসআল্লাহ ইসলামের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব না আমাদের মাগরীবের সালাতের পূর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন শাহ মনিরুদ্দিন আহমেদ আমরা আপনাদেরকে শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাইব যে সব কিছুর মধ্যে যে তাওহেদ আছে এই বিষয়টা কারণ চিকিৎসার মধ্যে তাওহিদের বিষয়ে সম্পৃক্ত আছে কারণ এখানে তাওয়াক্কুলের বিষয় আছে এখানে সব বিষয়ের মধ্যে একজন মুসলিম ব্যক্তির প্রত্যেকটা বিষয়ের সাথে তাওয়াক্কুলের বা তাওহিদের একটা আকিদা বিশ্বাস সঠিক আকিদা বিশ্বাসের সাথে সম্পর্কিত সম্পর্ক আছে কীভাবে যদি সে আকিদা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সে ওই ডাক্তারের উপরে ভরসা করে যাচ্ছে বা এমন একটা কথা বলবে সেই কথাটা হচ্ছে যে কথাটার কারণে মানুষ গুণাগার হয়ে যাবে যেমন আমাদের দেশে অনেকেই বলে যে ওই ড্রাইভার যদি না থাকতো তাহলে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত ওইটা কিন্তু ওটা ওইটা বলা যাবে না বলতে আলহামদুলিল্লাহ আল্লা সুবাহান তালা এই ডা ড্রাইভারের মাধ্যমে আমাদেরকে একটা ক্ষতি থেকে রক্ষা করছেন কিন্তু আমাদের অনেকেই বলবে যে এই ডাক্তারের কাছে গেছি উনি ভালো করে দিছে আমার আমাকে একজন ভাই বলতেছে যে আজকেই একজন ভাই বলতেছিল যে আমি একজনকে দাওয়াত দিছি উনি হেদায়াত পেয়ে গেছে মানে বোঝা গেছে যে বোঝা যাচ্ছে যে সে ওই লাইনে নিয়ে আসছে এরকম অনেকেই বলে কিন্তু আবেগ থেকে বলে কিন্তু ওইটা বলা ঠিক না কারণ আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন আল্লাহ যদি চান না তাহলে কেউ কাউকে হেদায় ইনাকাল্লা তাহদি মানে আহবাব করলে আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ যাকেই চান তাকে হেদায়ত দান করেন আল্লাহ যাকে চান তাকে আরোগ্য দান করেন তাহলে এটা হচ্ছে কি এটা দুজনেরই থাকতে হবে ডাক্তারের যিনি থেরাপিস্ট যিনি চিকিৎসা দেবেন তারও এই যে বিশ্বাসটা থাকতে হবে এবং যিনি তার থেকে চিকিৎসা নেবেন ওনারে ওই বিশ্বাসটা থাকতে হবে যে লা শিফা আল্লাহ শিফাউকা ও কালা সারা আর কেউ শিফা দেওয়া দেওয়ার অধিকারী নাই এজন্য এটার সাথে তাহিদের একজন সাকসেসফুল থেরাপিস্ট বা সাকসেসফুল ডাক্তার আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে উৎসাহিত করব যে আপনারা হোম হোম কাপিং করবেন মানে ঘরে পারিবারিক যে লোকদের সাথে আসে আপনারা নিজেরাই এটা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ যে আপনারা নিজেরাই আজকের এই ওয়ার্কশপ থেকে আপনারা নিজেরাই এটা শিখতে পারবেন যে আপনারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তাদের সাথে প্রতিবেশী ফ্যামিলির অসুস্থ হলে সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসা দিতে পারবেন প্রফেশনালি করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে প্রতিষ্ঠিত যে সরকারি ব্যবস্থা আছে সেখানে অনেক বাধা নিষেধ আছে সেক্ষেত্রে যারা ডাক্তার যারা ইউনানিতে লেখাপড়া করছেন আয়ুর্বেদিতে লেখাপড়া করছেন অল্টারনেটিভ মেডিসিন হিসাবে যেহেতু এটা সুযোগ আছে সেই ক্ষেত্রে তারা করতে পারবেন এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ থেকে পারমিশন এবং এখানে আপনার কাগজপত্র সার্টিফিকেট এগুলোর দরকার আছে কিন্তু আপনি পার্সোনালি এটা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্কশপের পরে ইনশাআল্লাহ তো আমরা যে কথা বলতেছিলাম যে সাকসেসফুলি যদি আপনি একজন থেরাপিস্ট হতে চান তাহলে আপনাকে কি করতে হবে যে আপনাকে এই আপনার তাওহিরটাকে পছন্দ সুস্পষ্ট রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলী সাল্লাম এবং তার সাহাবাইকার রাদিয়া আল্লাহন তার কোম্পানিয়ান যারা ছিল তারা নিজেরা নিজেরা আল্লাহ সুবাহান তাল উপরে তাওকলের মাধ্যমে তারা নিজেদেরকে প্রোটেক্ট করছেন এবং রেডি করছেন আল্লাহর উপরে তাওকুলের মাধ্যমে তারা নিজেদেরকে প্রটেক্ট করছেন এবং নিজের নিজেদেরকে রেডি করছেন আমরা আকিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না আপনার যারা আছেন তারা এই আকিদা সম্পর্কে তাদের ব্যাপক ধারণা আছে আমি মনে করি তাহলে আকিদা হচ্ছে বিশ্বাস আকিদা হচ্ছে আগদুন শব্দ থেকে আসছে সেটা হচ্ছে গিরো বা বিশ্বাস এই বিশ্বাসের সাথে যদি বিশ্বাসটা সঠিক না হয় আমরা জানি যে আমাদের সমাজে আছে যারা শিয়া কাদিয়ানি ইসমাইলিয়া এ ধরনের যারা আছে রাজারবাগি চরমুনাই দেওবন্দ দেওবন্দি তারপরে রেজবি কাদ্রি এ ধরনের মাজারফুজারি তাদের হচ্ছে কি তাদের সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করে নিজেদেরকে সুন্নি বলে দাবি করে কিন্তু তাদের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তাদের তাদের দেখা যায় যে যে বিশ্বাসটা ছিল রসুল সাল্লাইসাল্লাম এবং তার সঙ্গী সঙ্গীসাথী মানে সাহাবাহিক তাদের সাথে তাদের বিরোধ আছে এর জন্য এটা কিসের জন্য চিকিৎসার ক্ষেত্রে ওই যে মানুষ তাবিজের কাছে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে অসুস্থতার জন্য হলেই সে তাবিজের কাছে চলে যাচ্ছে হুজিরের কাছে চলে যাচ্ছে ইভেন কি মানুষের ক্যান্সার হয়েছে একটা লোকের ক্যান্সার হওয়ার পরে সে ইশতেকার করতেছে এখন সে জানে না যে তার সে জানে না যে ইশতেকার কিসের জন্য করতে হয় আর কিসের জন্য করা যায় না ইশতেকার করে আমাদের হজুররা এমনভাবে ইশতেকারকে প্রচলন করছে যে ইশতে ইশতেহারা করলে বোঝা যায় সিটি স্ক্যান করা হয়ে গেল মানে আপনার কী রোগ হবে না আছে সব কিছু বলে দিতে পারবে অথচ ইশতেকার হচ্ছে নিজের ইশতেকারা অন্যকে করতে পারে না ইস্তেকার হচ্ছে কল্যাণ কামনা করা নিজের ইশতেহারা অন্যকে দিয়ে করলে পয়সা দিয়ে করা হবে না অন্যকে দিয়ে করালে যাবে না এক এটা রসুল সাহবাহ নাম থেকে প্রমাণিত না দ্বিতীয়ত হচ্ছে ইশতেকার কি সব ক্ষেত্রেই করা যায় আমার কি অসুবিধা আছে এটা দেখার জন্য ইশতেহারা করা যাবে ইশতেহারা শুধু হচ্ছে এই দুয়াটার যদি অর্থ পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে এটা আমার জন্য আমাকে এটাকে অগ্রসর করে দিন আর এটা যদি আমার জন্য অকল্যাণ থাকে তাহলে এটা থেকে আমাদেরকে হেফাজত করুন তাহলে এটা কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কোথাও কোনো কাজ করবেন ব্যবসা করবেন কোনো কোথাও কোনো আত্মীয়তা করবেন এই কাজটা করার আগে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন দুই রাখা দুই রাখা সালাদ আদায় করে এই দুয়াটা পড়বেন এটা দিকে দেখে পড়তে পারেন আপনি কিতাব থেকে আপনার মুখস্থ থাকতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র এই ক্ষাত্রে কিন্তু আমাদের কী হবে লোক বলতেছে যে আমি ইশতেখারা করে দেখছি যে আমার এইটা এই করতে হবে আমার এইটা এই হয়ে গেছে সেই হয়ে গেছে আজকেই সকালে একটা লোক আসছিল আমাদের থেরাপি সেন্টারে তা বলতেছে যে একজন একজন হুজুরের কাছে গেছিলো হুজুর তার তাদের থেকে সাত হাজার টাকা নিচে বলছে যে এটা বান মারসে এটা এই জাদু করছে এটার জন্য এই যে সে কি বলছে বলল যে সে বল সে হাজিরত নিয়ে করছে আমি বললাম সাহির সে জাদুগির কারণ যে বলবে আমি হাজিরা জিন হাজিরা বলবে এর অর্থ হচ্ছে না সে দেখতেছে আমি যদি বলি আমার এই ওনাদেরকে আমি ডাইরেক্টলি আমার যারা আসেন আমাদের সেন্টারে আমি তাদেরকে বলি যে আমি যদি বলি যে আপনি যখন আসছিলেন তিনটা জিন আপনার সাথে ছিল আমার এইখানে আসা মাত্র আমাকে দেখা মাত্র দুইটা পালাইসি আর একটা আছে এখন তো আপনি এটা বিশ্বাস করবেন কৃষের জন্য আপনি আপনার বিশ্বাস আপনার আকিদা হচ্ছে যে ওই লোক আমার থেকে তার মানে সে অতিমানব সে অনেক কিছু দেখে যেটা আমরা দেখি না সে অনেক কিছু বুঝে যেটা আমরা বুঝি না অথচ ডাক্তারের কাছে গেলে একজন অভিজ্ঞ ডাক্তার 30 চল্লিশ বছর পঞ্চাশ বছরের অভিজ্ঞ তাহলে সে বলতে সে এই টেস্টগুলো করে আসেন সে আপনার পাস দেখতে সে এইগুলো দেখতেছে দেখার পরে সে কনফার্ম হওয়ার জন্য সে বলতেছে আপনি এই করে আসেন টেস্ট দেখার রিপোর্ট দেখার পরে সে বলতেছে যে আপনার রিপোর্টে এটা প্রমাণ করতেছে অথচ একজন হুজুরের কাছে আপনার এখানে সুখ বলে যে আপনার এটা জাদু হয়েছে এটা জিনিস এটা হয়তো কেউ কিছু করছে আপনার প্রতিবেশী কেউ কিছু করছে কারণ এগুলো হচ্ছে কমন জিনিস যে কোনো জায়গায় ছুরি হয়েছে আপনি বলবেন বলবেন যে পিছনের দরজা দিয়ে সাধারণত পিছনের দিয়ে দিয়ে ঢুকে আর বাসাতে যদি হয় বাসাতে বাসাতে হলে যদি দুতলা তিনতলা হয় তাহলে বলবে সামনের দজা দিয়ে কারণ ওইখানে পিছনের দ্বা দিয়ে সম্ভাবনা কম সামনের দজা দিয়ে ঢুকে কারণ কেউ না থাকলে তখন সামনের দ্বা দিয়ে ঢুকে এগুলো হচ্ছে কমন তো এইভাবে মানুষের কিসের জন্য তাদের আকিদা বিশ্বাস সে মনে করে যে ওই লোকটা আমার থেকে বেশি জানে আমার থেকে আমি যেটা দেখতেছি না সে ওই অদৃশ্য বিষয়টা দেখতেছে এজন্য জন্য আকিদা পরিচ্ছন্ন না হলে যে কোনো সময় আপনি কি করতে পারেন এখানে দড়া খাইতে পারেন তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আকিদা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এজন্য একজন আপনি যদি একজন ভালো থেরাপিস্ট হতে চান আপনি কাপিং থেরাপি বা হিজামা থেরাপিস্ট হতে চান সেই ক্ষেত্রেও আপনাকে আকিদা আপনার আকিদা স্বচ্ছ থাকতে হবে এবং আপনি যাকে কাজ করবেন তাকে ওই বিষয়ে দাওয়া দিতে হবে কারণ আমরা জানি যে রসদ সাল্লাহ আলি সাল্লাম তার নবুয়তির তেইশ বছরের তেরো বছর তিনি শুধুমাত্র মানুষদেরকে আকিদার দেওয়া দিচ্ছেন শুধুমাত্র তাওহিদের দাওয়াত দিচ্ছেন বিশ্বাসের দাওয়াত দিচ্ছেন কিসের জন্য যে এই বিশ্বাস ছাড়া যদি বিশ্বাসটা হচ্ছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যদি ঠিক না থাকে তাহলে এটার উপরে যদি একটা বিল্ডিংয়ের উপরে আর একটা বিল্ডিং আর একটা আর একটা ফ্লোর দেন তাহলে কী হবে রানা প্লাজার মতো ঘটনা ঘটবে কিসের জন্য যে ফাউন্ডেশনটা ঠিক নাই তে যে ও ফাউন্ডেশন এজন্য যে কোনো কাজ মুসলিম সোসাইটির মানুষের সর্বপ্রথম হচ্ছে তার আকিদা তার তাওহিদ তার বিশ্বাসটা যদি মজবুত না হয় তাহলে সে যে জায়গায় যাবে ওই জায়গায় সমস্যা করবে বড়ো ফাতর দেখলে ওইটাকে কনিশ করবে বড়ো একটা মানুষ দেখলে সে ওইটাকে মনে করবে অতিমানব তো এই জন্য তাওহিদটাকে কী করবেন গুরুত্ব দিতে হবে এবং আল্লা সুহানাউ তালাকুর আনুল করমের প্রতিটি আয়াতে তাওহিদের মেসেজ আছে। প্রতিটি আয়াতে তাওহিদের বিশ্বাসের মেসেজগুলো রয়েছে এবং রসুদামের সাথে তার সমাজের লোকগুলার যে বিরুদ্ধ ছিল সেই বিরুদ্ধ ছিল না নেতৃত্ব নিয়ে আজকে যেরকম নেতৃত্ব নিয়ে লড়াই চলতেছে না আমাদের বাংলাদেশের অবস্থা তো এখন মানে সাড়ে বারোটা বাজে এরকম অবস্থা এটা রসুদালিস্লামের সাথে তার সমাজের লোকের নেতৃত্ব নিয়ে লড়াই ছিল না তাদের তারা নেতৃত্ব তাকে বরংশ দিতে চাইছিল তারা বলছে যে আপনি নেতৃত্ব নিয়ে যান কিন্তু রসদালাম এটা নেন নাই তাদের বিরুদ্ধ ছিল না সততা নিয়ে রসদাম তারা নিজেরাই নাম দিয়েছিল যে আল আমিন বিশ্বাসী তাদের বিরোধ ছিল না যে মাতব্বরী নিয়ে বা নেতৃত্ব নিয়ে রসুল সাল্লা তারা নিজেরা দিছিল বলতে দিছিলেন কি কোন জায়গায় রসুলকে মাতব্বরি দিছিল হাজার আসবাদের ঘটনা নিয়ে তারা নিজেরাই তাকে ওনাকে মাতব্বরি দিছে তাহলে রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে তাদের বিরুদ্ধটা কি নিয়েছিল তাহিদ নিয়েছিল তাদের বিরুদ্ধে ছিল আকিদা নিয়ে এর জন্য যে ব্যক্তিটি আলামিন ছিলেন সেই ব্যক্তিটিকে তারা বলছে যে তিনি পাগল হয়ে গেছেন তিনি এই মজদুম বলছে তারা বলছে যে তিনি শয়তান থেকে এনে কথা বলতেছেন তাকে ওই এলাকা থেকে এমন অবস্থা করছে যে তিনি ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন এই ভালো মানুষটি যাকে আলামিন উপাধি দি ছিল যাকে মাতব্বরী দিতে চাইছি তারা দিছে যারকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা তারা নিজেরা অফার করছে ওনাকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই লোকটাকে ওই এলাকা থেকে পালিয়ে চলে যেতে হয়েছে কারণ কি যে তিনি তাদের সাথে তাদের আকিতা বিশ্বাস নিয়ে তাদের সাথে সংজ্ঞা ছিল এজন্য আমাদেরকে এই মক্কার যারা রসসুল্লাহ ইসলামকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিছিল তারা আল্লা সুফহানা তালাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, তারা নিজিততা বিশ্বাস করত, তারা পালন কর্তা বিশ্বাস করত তারা হাজিদেরকে হজ করত এবং তারা হাজিদেরকে সেবা করত। এবং তারা আল্লা সুহানাউতালাকে বৃষ্টি বৃষ্টিদাতা মনে করতো কিন্তু তাদের সমস্যা কী ছিল তাদের কোনো ব্যক্তিগত সমস্যা ছিল না যে তাদের সমস্যা ছিল যে তারা শুধুমাত্র সোশ্যালিস যখন বলছেন যে একমাত্র একমাত্র ইলা হিসেবে আল্লা সুফ হানাউতালাকে গ্রহণ করতে হবে সেই তাহিদের যখন দাওয়া দিছিলেন তখনই তারা কী করলো তারা ওনাকে ওনার এই প্রিয় ব্যক্তিত্ব ব্যক্তিত্বটি তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন তাদের সেই বিশ্বস্ত লোকটি তাদের কাছ থেকে এমন অবস্থা তারা তৈরি করলো যে তিনি এই এলাকা এই এই এলাকা ছেড়ে যেতে বাধ্য হলেন তো সম্মানিত উপস্থিতি কিসের জন্য যে তারা মূর্তি পূজা করতো তারা মূর্তি পূজা করতো ওই লোকগুলা আর আজকের সমাজের লোকগুলা কী করছে করতেছে আজকের সমাজের লোকগুলা পরহেজগার ব্যক্তিদের পূজা করতেছে সত্যি কিনা না নেকাল সালেহীন লোকদেরকে নিয়ে বলা করতেছে তাদের খবর বানাচ্ছে তাদেরকে ছিলাগরের ভিতরে কটা আর আমাদের সিলেটের কতজন গেছে। ওদের সাথে না ওদের দশ সিন্নি হয় আমাদের তিন দিনের সিন্নি হয় ওইখানে কুইয়ার তারপরে ওই কি দেওয়া লাগে আখ তারপরে নারিকেল তারপরে এইগুলা ওদের সাথে আমাদের মানে মিলে গেছে ওই ওই সমাজের লোকগুলা ছিল সালেহীন ব্যক্তিদের মূর্তি ছিল আর আজকে আমরা কি করতেছি এই আমরা গাছ পূজা করতেছি আমরা মাছ পূজা করতেছি আমরা আমরা খবর পূজা করতেছি খবরকে আমরা মাজার বানিয়ে ফেলছি তো এই জন্য আমাদের তারা তাদের মনে করতে তাদের ধর্মযাজকরা তাদের কী করে রোগ বালা মুসিবত রোগ রোগ থেকে মুক্তি দান করে আমরাও মনে করি এরকম আমরা মনে করি যে আমাদের হুজুররা বুখারি খতম করলে আমাদের রোগ বালো হয়ে যাবে সেদিন এক সায়ক বলতেছিলেন যে রসুসল্লা খাসে মানে কষ্ট লাগে যে রসুদ্সাল্লা আলি সাল্লামের কাছে লোক আসতো আসিয়া বলতো তার সমস্যার কথা রসুদাম পারলে তাকে সাহায্য করতেন না পারলে তাকে দোয়া দিতেন তাকে কিছু নাসিহা দিয়ে দিতেন আজকে আমাদের সমাজে যান আপনার পাঁচ লক্ষ টাকা আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর পাঁচ লক্ষ টাকা আমার ঋণ হয়ে গেছে আমার জন্য কি কী করণীয় আছে বলবে বুখারে খতম করেন তো বুখারে কতম করতে হলে কি করতে হবে তো বিশ টাকা লাগবে তো তার ঋণ ছিল পাঁচ লক্ষ টাকা এখন মিনিমাম বললাম বিশ টাকা তো ম্যাক্সিমাম তো পঞ্চাশ ষাট টাকা তো তার ঋণ ছিল পাঁচ লক্ষ টাকা এখন ঋণ কত হইল পাঁচ লক্ষ বিশ টাকা ঋণটা বা আরও বাড়াইয়া দিল কারণ ওই যে ওদের কাছে গেছে ধর্মযাজক তারা তাদেরকে রাস্তা দেখাবে তাও তাদের রাস্তা দেখাইছে তার ঋণের বোঝাটা আর একটু বাড়াইয়া দিচ্ছে এই অব অবস্থা হচ্ছে মানুষ আলেম নামদারি অনেক মাদ্রাসার মস্তমিমরা আছে যারা শাহের তারা যাদুগির আপনি আমরা একটু পরেই আসব হিজামার সাথে হিজামার সাথে রোকিয়ার সম্পর্ক আছে ওইখানে আসলে আপনি আমরা আমরা আপনাদেরকে বলবো যে শাহির কিভাবে হয় যাদুগির কীভাবে হয় এটার সাইন কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই লোকটা জাদুগির তো আজকে তারা যাদুগির হয়ে গেছে তারা মোল্লা হয়ে গেছে এবং তাবিজের ব্যবসা করতেছে হারাম ব্যবসা করতেছে কবিরাজ হয়ে গেছে এবং এইভাবে ভুল চিকিৎসা করতেছে এবং অনেকেই হিন্দু হিন্দু হিন্দুদের কাছ থেকে তাবিজ নিচ্ছে মুসলমান ফাঁসক্ত নামাজ পড়ে মসজিদের আমি একটা লোককে চিনতাম আলহামদুলিল্লাহ দেখছি তাকে বলার পরে তার ঘর থেকে কী তার ঘরে গিয়ে দেখি সে হিন্দুদের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসছে একটা তামিমা নিয়ে আসছে সেটা লটকানো তার ঘরে এবং ওইটাতে দেবীর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এবং সেই লোকটা নিজে দাবি করতেছে সে হচ্ছে মসজিদের কেশিয়ার এবং ফাঁসক্ত সালাদা দয়া করে নাম খালেদ আহমদ নাম খালেদ আহমদ কিন্তু সে তার ঘরে লাগিয়ে রাখছে যে অমুক দেবী রক্ষা করো এটা কারণ একজন হুজুর তাকে একজন হুজুর সিলেটের একজন বড়ো হতিব সিলেটের একজন সিলেটের সবচেয়ে বড়ো মসজিদের হতিব তিনি তাকে বলছেন যে তোমারকে যে জাদু করা হয়েছে সেটা এমন একটা জাদু সেটা আমি চিকিৎসা করতে পারবো না এটার জন্য তুমি কোনো হিন্দু বা কুলি কারো কাছে যাও তাহলে সেই ক্ষেত্রে ওনার পরামর্শন অনুযায়ী সেই লোকটা ওই কুলির কাছে যায় কুলি বাগানের কুলি তাকে এটা তাবিজ দিছে সেইটা ব্যবহার করতেছে এই কোথায় এই এই সমস্যা কিসের জন্য হচ্ছে ওই সিলেটমার সবচেয়ে বড় মসজিদের খতিব তিনি তাকে কিসের জন্য ওইখানে পাঠাইলেন কারণ তার আকিদা সস্বিক না আর ওই লুকটা গেল কিসের জন্য যে ওই লোকটা সহি তো এই আকিদার গুরুত্বটা চিকিৎসার ক্ষেত্রে আকিদার আপনারা বলবেন যে আমরা আসলাম সে জামা শিখতে আর এইখানে আকিদার কথা বলতেছেন এটা মানে কত ইম্পর্টেন্ট বিষয় নাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আমরা আগেই শুনছি যে বিপদে আসলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তো আপনি ধৈর্য ধারণের এবং উপকারী হলেই সেটা গ্রহণযোগ্য না একটু আগে আমরা শেখ মোহাম্মদ আবু তাহের কাছ আলোচনা যে উপকারী হলেই সেটা গ্রহণযোগ্য না আমাদের অনেকেই বলে এটা দিকে লাভ পাওয়া যায় সাজালে কাছে গেলে সন্তান পাওয়া যায় আল্লাহ বলছে নুয়াল্লিহি মাতাওয়াল্লাহ তুমি যেদিকে অগ্রসর হবে অনুশলিহী জাহান নাম তোমাকে জাহান নামে করা হবে এটা লোক জেনা করলে একটা লোক যদি তার বউয়ের সাথে মিলিত হয় তাহলে তার যৌন ক্ষমতা তার মিটাইতে পারবে যদি তার শালীর সাথে মিলিত হয় তার সে শারীরিক যে চাহিদা সেটা পূরণ হবে কিন্তু হালাল হচ্ছে হারাম এটা লোক যদি চিন্তাই করে রুজি করে সেটা দিয়ে আপনাকে নাস্তা করায় তাহলে ফ্রেন্ডশিপ রক্ষা হবে আর একটা লোক যদি কাজ করে রুজি করে আপনার সাথে আপনাকে কিছু নিয়ে খাওয়ায় তাহলে তারও ফ্রেন্ডশিপ রক্ষা হবে আপনারও উপকার হবে তারও উপকার হবে কিন্তু উপকারী হলেই সেটা গ্রহণযোগ্য না আমাদের অনেকেই বলে যে এটা তো তারা উপকার পাওয়া যাচ্ছে উপকার পাওয়া গেলেই তো হবে না আপনি মুসলিম আত্মসমর্পণকারী আমার উপকার পাইলে হবে না এটা দেখতে হবে ওইটা হালাল কিনা না হালাল জিনিস থেকে উপকারী হালাল হইতে হবে সাথে উপকারী হইতে হবে তো সম্মানিত উপস্থিতি তা আমাদের জন্য হারাম চিকিৎসা থেকে ব্যস্ত থাকতে হবে এবং হালাল চিকিৎসা গ্রহণ করতে হবে তাও ব্যক্তি এটাই হচ্ছে দুনিয়ার পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে সব উপকারী জিনিস হালাল নয় আবার সব হালাল জিনিস বা মাধ্যম উপকারী নাও হতে পারে সম্মানিত উপস্থিতি আমরা আর আপনাদেরকে ওদের জন্য না করে আমরা হিজামাতে চলে যাচ্ছি হিজামা হচ্ছে একটা ইসলামিক চিকিৎসা পদ্ধতি যেটা হচ্ছে আরবি শব্দ হিজামা এর অর্থ আল হাজাম থেকে এসেছে যার অর্থ হচ্ছে চুষা বা টেনে নেওয়া আধুনিক পরিভাষায় এটাকে বলা হয় কাপিং হিজামা এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে দূষিত রক্ত বা টক্সিন বের করা হয় এতে শরীরের মাংসপেশী সমূহে রক্তপ্রবাহ দ্রুততর হয় যখন মাংসপেশি আসে মাংসপেশি থেকে যখন মাসুল থেকে যখন রক্ত বের করে আনা হয় সেখানে রক্তপ্রবাহ দ্রুত হয় হিজামা মানুষের ওই রক্ত বের করে আনে না যেটা মানুষ ডোনেট করে একজনের আরেকজনকে দেয় সেটা হচ্ছে ভেইনের রক্ত সেটা হচ্ছে রগের রক্ত রগের রক্তটা হচ্ছে ফ্রেশ রক্ত এটা আপনি এক বেগ কাউকে দিতে পারেন ডোনেট করতে পারেন তিন মাস পরে পরে কিন্তু হিজামা ওই রক্ত বের করে আনে না হিজামা মাসুল থেকে রক্ত যেটা ব্যবহৃত রক্ত শরীরের মধ্যে আছে। এইটা কোন স্থান থেকে বের করে আনলে ওই জায়গায় রক্ত প্রবাহ বডি সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয় বডির যে সিস্টেম আছে म एक्टिव कर देर मे रक्त प्रवाह द्रुत शरतरेता फिर शरिशतेजान है हिजामा एक अति प्राचीन चिकित्सा पद्धति जेटा आरोबी अत्यंत जनप्रिय चिकित्सा पद्धति निर्दिष्ट स्थानता के दाल सूचर स्पर्शर माध्यम नेगेट प्रेसार नेगेट प्रेसाराशनर माध्यम সাকসনের মাধ্যমে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয় এটাকে বলা হয় হিজামা হিজামার ইতিহাস হচ্ছে যে এটা তিন হাজারও তিন হাজার পুরাতন এটা চিকিৎসা পদ্ধতি রসদ সাল্লাহ আলি সাল্লাম নিজে হিজামা করছেন আমরা আপনারা আগে থেকে আলোচনা শুনছেন উৎসাহ প্রদান করছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ও উৎসাহ প্রদান করেছেন আল্লা রবুল আলমিন মালাইকাদের মাধ্যমে আমরা আগে আলোচনা শুনছিলাম যে মালাইকার মাধ্যমে সেটাকে উৎসাহিত করছেন এবং এটা আঠারোশো থেকে ইউরোপে মুসলমানরা যখন ইউরোপে চলে যায় এটা ইউরোপে প্রচলন হয় আজকের বর্তমান যুগে এটা ইউরোপ এবং চীনে ব্যাপকভাবে প্রচলন আছে। এবং এটা পাকিস্তান এবং মিশর শ্রীলঙ্কা এগুলাতে পাকিস্তানে এবং মিশরে ক্লিনিক পর্যন্ত আসে হিজামার জন্য এবং এখানে যারা ইউনানি চিকিৎসা অল্টারনেটিভ মেডিসিন হিসাবে ইউনানি চিকিৎসক যারা আছেন তারা এইগুলা করতেছেন এম চিকিৎসা চিকিৎসকরা করতেছেন আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে দেখবেন যে পাকিস্তানের টেলিভিশনে প্রোগ্রাম হচ্ছে এবং ডাক্তাররা এসে এই প্রোগ্রামগুলোতে জয়েন করতেছেন আমাদের দেশে এটা এই ব্যাপারে আমরা অত্যন্ত অনেক পিছনে আসি আলহামদুলিল্লাহ আমরা কিয়রিয়া হিজামা থেরাফি সেন্টার সিলেটের পক্ষ থেকে আমরা ইতিপূর্বেই ইতিমধ্যেই চিটা আঙ্গে একটা আমরা ওয়ার্কশপ করলাম সেখানে পঁচিশ জনেরও বেশি ডাক্তাররা অংশগ্রহণ করছিল এবং আমরা ঢাকায় দুইটা সেমিনারে অংশগ্রহণ আমরা ওয়ার্কশপে অংশগ্রহণ করছি সেখানে ডাক্তার সহ বিভিন্ন প্রেশার লোকেরা ছিল এবং পরে এইখান থেকে চিকিৎসা নিছেন। আলহামদুলিল্লাহ অনেকেই ইতিমধ্যেই তারা ডাক্তাররা ওইখান থেকে শিখে তারা চিকিৎসা শুরু করে দিছে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এটা চীন ইন্ডিয়া এবং ইউরোপে এটা জনপ্রিয় এবং আঠারো শস্তকে এটা ইউরোপে প্রচলন হয় হেজামা কি সুন্না এটা এই বিষয়ে আমি মনে করি আলোচনা করার বিষয় না আমরা ইতিমধ্যেই আমরা এই বিষয়ে আলোচনা শুনছি রসদ সোল্ল্লাহ আলি সাল্লাম মাইগ্রেনের মাথার বেতার জন্য তারপরে রসদ সোল্লা আলি সাল্লাম তার পায়ে সুনান নাসাইর মধ্যে আছে যে রসুল সাল্লা পায়ে হিজামা লাগান তারপরে পিটের বেতার জন্য তিনি দুই খাদের মধ্যখানে হিজামা লাগান গাড়ের দুই রোগে তিনি হিজামা করেন আবুদাউদের হাদিসে বর্ণিত আসে এবং হাড় মচকে গেলে তিনি সেইখানেও হিজামা লাগান হিজামা কিভাবে কাজ করে মানুষের শরীর একটা অত্যন্ত আশ্চর্য আশ্চর্য অত্যাশ্চর্য একটা সৃষ্টি আমরা জানি আমরা যদি আমরা চুকের কথা চিন্তা করি চুকরের যে ক্যামেরা লেন্স লাগানো আছে এই লেন্স কি করতেছে লেন্স ক্যামেরা যেরকম ফটো তুলে চোখ এই ফটোটা আপনাকে আমি দেখতেছি এই এই জিনিসটা দেখা মাত্রই এটা আমার চোখ এটা ক্যাপচার করে ক্যাপচার করে ওইটা ব্রেনে পাঠিয়ে দেয় ব্রেন তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পূর্ব অভিজ্ঞতা থেকে সে সার্চ করে দেখে যে ওই লুকটাকে ছিনতেছে পারছে কি না না যদি ওইখান থেকে সিগন্যাল আসে যে ওই লুকটাকে ছিনা যাচ্ছে তাহলে যদি আপনার নাম হয় আবদুল্লাহ তো ব্রেইন বলে দিল ও লুকটো আবদুল্লাহ ওই যে দেখছিলাম তখন সাথে সাথে আমার বলবো যে আবদুল্লা ভাই কেমন আসেন ওই কাজটা করবে রিয়েল টাইমে ঠিক সময় মতো মানে এটা দ্রুত হচ্ছে হচ্ছে হচ্ছে এটা আপনি চিন্তা করতে পারবেন না যে মানে কিভাবে হচ্ছে যে এটা রিয়েল টাইমে হচ্ছে সঠিক সময়ে হচ্ছে আপনি প্রত্যেকটা আমি যে আমরা দেখতেছি প্রত্যেকটা কিন্তু এইরকম মানে ফ্লাস ফ্লাস ফ্লাস ফ্লাস এইরকম এটার মাধ্যমে হচ্ছে যেমন আমরা যে ভিডিও ভিডিও করা হচ্ছে না ভিডিওটা কি ভিডিওটা ঠিক সেম এইরকম একটা কাজ তো এই যে এই যে মানুষের বডি সিস্টেম বডি সিস্টেমকে আল্লাহ সুবাহান উত এইভাবে তৈরি করছেন এবং এইভাবে মানুষ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে কাজ করতেছে এবং আল্লাহ আল্লা সুবাহানাউতআলা তার গণবাজক নাম রয়েছে এর মধ্যে একটা নাম হচ্ছে আলবারি তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি হচ্ছে উত্তম আকৃতিতে উত্তম পরিকল্পনা অনুযায়ী তিনি সে স্রষ্টা उत्तम परिकल्पना अनुजय तीन सस्टा तो मानुषर शर मध्य अनेकगुल् अनेक स्तर आनुष्य स्किन आसूल आर्पर अर्गान आर्पर नार्वस आईन आर््वस हजे मस्तिष्क मस्तिष्क अन्य देहर अन्न्य स्थान समूह जे आवेग शरा एक बार्स बेईन आईन हे हृदपिंड हृदपिंड रक्त रक्त हृदपिंड रक्त के शरा दमन माध्यम कि करते से पूछे दिखे ये मानस टीस्यू आ ग्लैंड आनुष्य शरल विभिन्न स्तर आन आर भी आड़ आँ बन एरपर बीतरे बन हाड़ मज्जा आजामा হিজামা যদিও আপনি শরীরের এই অংশ করবেন কিন্তু এইটার কার্যকারিতা একেবারে বনমেরো পর্যন্ত মানে হাড়ের মজ্জা পর্যন্ত এটা পৌঁছে আধুনিক হিজামার উপরে যে রিসার্চ হয়েছে তার মাধ্যমে এটা প্রমাণিত যে হিজামা যদিও শরীরের কোনো একটা স্থানে করা হচ্ছে এটা একেবারে ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে পাকিস্তানের একজন চিকিৎসক তিনি বলতেছেন যে ব্রেইন টিউমার হয়েছে ওনার এক রুগীর তিনি তিন দিন পরে পরে ওই ওই মহিলাটাকে হিজামা করছেন মাথার মধ্যে আলহামদুলিল্লাহ তিনি অনেকবার হিজামা করার পরে দেখেন যে ওই টিউমারটা ওই শরীর ওই মাথার মধ্যে আর নাই আলহামদুলিল্লাহ তো টিউমারটা হচ্ছে ভিতরে আর উনি হিজামা লাগিয়েছেন বাইরে জন্য যে কাটা হয় এটা এটা ব্লেড দিয়ে ব্লেডের মাথা দিয়ে সামান্য করা হয় অথবা এই যে আছে ডায়াবেটিস মাপার জন্য যে কী করা হয় রক্ত বের করার জন্য যে সুই ব্যবহার করা হয় এটা দিয়েও করা যায় তাহলে এটা সামান্য সুই এতটুকু একটুও ব্যথা লাগে না সামান্য ব্যথা লাগে অনেকে ব্যথাই অনুভব করে না সেটা মাধ্যমে রক্ত বের করে আনতেছে কারণ কি যে রক্ত হল বডি সিস্টেমটাকে যে জিনিসটা যেমন মানুষের আমাদের সোসাইটিতে বাংলাদেশের সোসাইটিতে সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে টাকা টাকা কি করতেছে হোল সোসাইটিকে নিয়ন্ত্রণ করতেছে ঠিক অনুরূপভাবে মানুষ মানুষের বডির মধ্যে সব নিয়ন্ত্রণ করতেছে ব্লাড আর ব্লাডটা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে ওই চিকিৎসা ব্যবস্থা মধ্যে বের করে আনার কোনো জিনিস নাই একান্ত যদি খুব বেশি পানি কোথাও আপনার লিভারে বা হার্টের মধ্যে কোথাও জমে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাক্তাররা কী করেন বের করে নিয়ে আসেন না শুধুমাত্র ডুকানো হয় ওষুধ ডুকানো হচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে ওইটা দেওয়া হচ্ছে ওইটা ওটা কি করতেছে বডির মধ্যে গিয়ে রিয়েশন তৈরি করতেছে এবং আমি ডাক্তারদের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে বর্তমান আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা হচ্ছে পুরোপুরি একটা হচ্ছে পুঁজিবাদী সিস্টেম সেখানে শুধুমাত্র টাকা আপনি কি করলো আপনার আপনাকে ওষুধ দিয়ে আপনার কিডনি নষ্ট করে দিচ্ছে আপনার লিভার নষ্ট করে দিচ্ছে ওটা কোনো বিষয় না এইখানে হচ্ছে আপনি ग डतर जा दिल टेस्ट देवर पर स्लिप दिए टेस्ट कर देखें देखिए ओष्ध लिखे ओषध लिखार साथे साथ फैन टिका हमारे एसड टाक हार बेर शाड़ी हार से विदेशे भ्रमण के जो टिकेट हन ओषुध कोम्पानी गाँव ताके ये सब दे कलम दिए लिखते से সে যে প্যাড দিয়ে লিখতেছে ওইটা আরও কোম্পানি সাফাইয়া দিছে তার টেবিলের সামনে টেবিল যেগুলো আছে তারপরে আশেপাশে যে ওষুধগুলো আছে সবগুলো হচ্ছে অন্যরা সাপ্লাই দিছে মানে ডাক্তারদের টোটালি সিস্টেমটা হচ্ছে পুঁজিপাতি সিস্টেম আপনি একটু সিরিয়াস রুগী আপনাকে অ্যাডমিশন দিয়ে দিলে অ্যাডমিশন হয় তার নিজের এই কীতে দেবে হসপিটালে দেবে অথবা অন্য কারো হসপিটালে দেবে ওইখান্ত কমিশন পাবে ওই যে টেস্ট করতে দিছিল ওইখান্ত এই কমিশন মানে সব জায়গায় এটা পুঁজিপাতি সিস্টেম এখন আপনার কি হচ্ছে না হচ্ছে এটার মানে কি নেই এটা আমার পার্সোনালি আমাদের এখানে একটু আগে এক চাচা ছিলেন উনি চলে গেছেন আমি চাচাটা কি ফরিদ মিয়া নাম তো উনি ওনার হাতে বেতা তো প্রথমে হিজামা করালেন করার পরে বারো দিন উনি ঘর থেকে বেরোন নাই এর মধ্যে ডাক্তার দেখাইছেন ডাক্তার সতেরোশো টাকার ওষুধ দিছে সতেরোশো টাকার ওষুধ খাওয়ার পরে আমাকে বলতেছেন বাতিজা যে অবস্থা খুব খারাপ ওই যেই ছিল সেই অবস্থা তো আমি বললাম আসেন আবার আমরা আবার হিজামা করে দেখি আলহামদুলিল্লাহ পরের বার তিনি হিজামা করছেন আলহামদুলিল্লাহ ইনি পুরোপুরি সুস্থ না হলেও আলহামদুলিল্লাহ ইনি বর্তমানে নাইনটি পারসেন্ট সুস্থ আমরা আরও শুনব আমাদের এখানে আরেক ভাই আছেন তিনি এই যে আমার নিজে এটার দ্বারা উপকার পাইছেন আমি নিজে এটা দ্বারা উপকার পাইছি তো যেটা বলতেছিলাম যে বর্তমান যে আধুনিক চিকিৎসা পদ্ধতি যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটাকে বলা হয় যে মডার্ন মেডিকেল সায়েন্স এটা হচ্ছে হানড্রেড হচ্ছে সেটা সূচনা হয় এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে ইউরোপে যখন শিল্পবিপ্লব হয় হয় এরপরে থেকে এটা সূচনা এবং এটা টোটালি হচ্ছে ফুঁজিবাদী অর্থব্যবস্থার এর জন্য তাদের সিস্টেমের সাথে যেটা মিলে না সেটাকে তারা অল্টারনেটিভ মেডিসিন বলে তাকে ওইটাকে অনুমোদন দেয় না হোমিওপ্যাথি বলেন তারপরে ওই ইউনানি বলেন আয়ুর্বেদি বলেন তারপরে ওই যে আছে এগুলা সব অল্টারনেটিভ মেডিসিন এটা মূল মেডিসিন না মূল মেডিসিন হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা তারা যেটাকে অনুমোদন দেবে এর জন্য এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা শুরু হয় জার্মান থেকে এবং এটার বেস্ট বেস্ট ওষুধ এখনও জার্মান থেকে পাওয়া যায় কিন্তু আপনি জানেন যে জার্মানে ওইটা প্র্যাকটিস করা নিষেধ হোমিওপ্যাথি জার্মানে প্র্যাকটিস করা নিষেধ কিসের জন্য তাদের ওই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেটাকে চালু রাখবে তারা ওই ব্যবস্থা কি করে সেই জন্য আমাদেরকে অল্টারনেটিভ মেডিসিন বিশেষ করে ইউনানি বা আয়ুর্বেদিক যে চিকিৎসাগুলো আছে এগুলোর উপরে আমাদেরকে আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্ব বর্তমান মডার্ন এই সোসাইটির মানুষগুলা আস্তে আস্তে চলে যাচ্ছে ওই পুরাতন চিকিৎসা পদ্ধতির দিকে এটা আপনারা বুঝতেছেন না আমনের দিক থেকে যেরকম যাচ্ছে পুরাতন দিকে আকিদার দিকে যেরকম যাচ্ছে পুরাতন দিকে মানুষ চিকিৎসার ক্ষেত্রেও আস্তে আস্তে ডিপেন্ড করতেছে ওইগুলা পুরাতন শিক্ষাব্যবস্থার দিকে পুরাতন মানে অরিজিনাল চিকিৎসা ব্যবস্থা যেটা মানুষের কল্যাণের জন্য যে চিকিৎসা পদ্ধতি হিজামা হিজামার মাধ্যমে আমরা হিজামার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে হিজামা সাইড এফেক্টবিহীন একটা চিকিৎসা পদ্ধতি সামান্য সাইড এফেক্ট আসে একটু সামান্য ব্যথা করবে সামান্য সাইড এফেক্ট আসে হয়তো এই আপনার যে স্পটটা পড়বে সেটার স্পটটা হয়তো ম্যাক্সিমাম 1 ও টু উইক্সের মধ্যে আপনার এই চলে যাবে আর কারকার কারো সাইড এফেক্ট হতে পারে যে কেউ রক্ত দেখলে ভয় পায় সে বেহু সে পড়ে যেতে পারে এটা আমার এক্সপিরিয়েন্স ঢাকাতে একটু লোক পড়ে গেছিলো এ তো এটা হতে পারে যাদের নার্ভ একটু দুর্বল এ ধরনের লোকের ক্ষেত্রে এটা হইতে পারে কিন্তু এটা আধুনিক চিকিৎসা পদ্ধতির যে ক্ষয়ক্ষতি আছে এটার তুলনায় এটা কোনো সাইড এফেক্ট নাই বলা যায় হিজামা কী কী রোগের ক্ষেত্রে কাজ করে আমরা এটা পরে দেখব। হিজামা যে থেরাপি এ ধরনের আরও থেরাপি আছে আমাদের দেশে क्योंकि वही थेरापिटा जदिव थेपी नाम क्योंकि जेमन आपनी जो देखें ओस्टार्न मेडिकल सायसे जेटा आम एधर थेरापिर नाम हमारे जान फिजिओथि एटा थेरापि हे जे केमोथि तटाजे हरमोन रिप्लेसमेंट थेरापि रेडिओथरपी स्पीच थेपी চাইনিজ হচ্ছে এই ধরনের আরো থেরাপিগুলো আছে এই ধরনের একটা থেরাপি হচ্ছে কাপিং থেরাপি যেটাকে আমরা হিজামা হিজামা বলা হচ্ছে হিজামা সংক্রান্তের হাদিসগুলা এগুলো তো আপনারা ইতিপূর্বেই আলোচনা শুনছেন ফেরিস্তাদের দ্বারা সুপাশিকৃত হিজামা ট্রিটমেন্ট সে সম্পর্কে আপনারা আলোচনা শুনছেন রসুসল্লাহিস্লামের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রসুসল্লাহ সাল্লাম যে এই চিকিৎসা কথা বলছেন সেটা আপনারা শুনছেন তারপরে সাহাবাইকার রাদিয়াল নাজমাইন তারাও এই যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতেন আপনারা শুনছেন যে আবদুল্লাহ আবদুল্লাহ বিন তিনি যখন একটা লোককে লোককে দেখতে গেলেন এবং তাকে বললেন যে আমি নরবনা এই জায়গা থেকে তুমি যতক্ষণ পর্যন্ত হিজামা কারণ আমি শুনছি রসুসলি সালাম যে হিজামার মধ্যে সিপা রয়েছে এ ধরনের এ ধরনের আরও হাদিসগুলো রয়েছে সহিউল বুখারিতে আসে এবং সহি মুসলিমের মধ্যে এই হাদিসগুলো আছে এই বর্তমান সময়ে হিজামা বর্তমান সময়ে হিজামা রোগের চিকিৎসার ক্ষেত্রে মডার্ন মেডিকেল সায়েন্সের যে মডার্ন মেডিকেল যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটার কি কার্যকারিতা বাড়িয়ে দেয় হিজামা যেমন হিজামা দুই ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রতিরোধক হিসাবে প্রতিষেধক হিসাবে প্রতিরোধক মানে আমরা যেটা ঠিকা হিসেবে ব্যবহার করি কারো কোনো অসুবিধা নাই সে ভালো লোক সেক্ষেত্রে সেই হিজামা করতে পারে হিজামা করলে কি হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার বডি সিস্টেমটা অ্যাক্টিভ হয় আর যে রোগের অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে প্রতিষেধক হিসাবে জমা ব্যবহার করা যায় এবং শুধুমাত্র প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে না মডার্ন এই ওয়েস্টার্ন যে মেডিসিন বা মডার্ন মেডিসিনের যে যে ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টের কার্যকারিতাও হিজামা বাড়িয়ে দেয় এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে আসেন না এক ভাই ওনার আম্মার একটা অসুবিধা ছিল যে তিনি রাত্রে ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসতো না তো তিনি আমাদেরকে এটা বলার পরে আমরা ওনার এক্সপিরিয়েন্সের জন্য বলতেছি এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন বিষয়টা কি যে ওনার আমরা বললাম যে হিজামা করান হিজামা করার পরে পরের দিন উনি বলতেছে তো এজ ইট ইজ যাই ছিল সেই অবস্থা আছে তারপরে আমি বললাম আচ্ছা দেখেন আরও দুই তিন দিন পরে কারণ বডি সিস্টেম একটিভ হয় এটা কার্যকরী হতে একটু সময় লাগে থেরাপিস্টরা বলছেন যে মিনিমাম তিন দিন লাগবে পরে আর উনি কোনো যোগাযোগ করেন না তো হট আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম কী খবর কী অবস্থা বলতেছে যে আগে তো ওষুধ খেলে গুম লাগতো না এখন হালকা ওষুধ খেলে গুম মানে লাগতেছে মানে কি হচ্ছে যে ওষুধের কার্যকারী থেকে বাড়িয়ে দিছে। আগে ওভারডোজ নেওয়ার পরেও কাজ হতো না এখন হালকা নেওয়ার পরে কাজ হচ্ছে মানে ওনার বডি সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দিছে ওইটা হিজামা কাদেরকে করা যাবে না হিজামা কাদেরকে করা যাবে না হিজামা অতি দুর্বল অতি অসুস্থ মানে খুব বেশি অসুস্থ বা অভারেজ যাদের যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল তাদেরকে করা যাবে না যে হঠাৎ বেড়ে যায় হঠাৎ কমে যায় কারণ সেতে সেখানে একটু কাঁটা ছিঁড়া আসে আর কাঁটা ছেঁড়াটা যদি আপনি না করেন করতে হবে আর কাঁটাচড়া যদি করেন ডায়াবেটিস যে রুগী রুগী আসে তাহলে সেক্ষেত্রে তার এটা গা শুকাবে না এক্ষেত্রে আপনাকে কী করতে হবে অ্যাভয়েড করতে হবে বা বয়স্ক যিনি বেশি বয়স্ক হলে কাপিং সেটই হবে না আর সেট হলে এটে এটার ওনার দুর্বলতা আসতে পারে যাদের কিডনি নষ্ট কিডনি পুরা ফেইলিওর যাদের কিডনি নষ্ট আছে তাদের করা যাবে क्योंकि जैसे एके बारे किडनी फेलिओर किडनी क्या लोकदे हिजामा करा जा ब्लाड 3 जरा ब्लाड डोनेसन कर ब्लाड डोनेस एक थे तीन दिन मध्य हिजामा एवयड करते वीतु बसि बोको फोर्स ही जा কারণ সে সেই ক্ষেত্রে সে অন্য কোন অসুবিধা হয়ে যেতে পারে তাকে তাকে যাদের প্রেসার আনকন্ট্রোল যাদের ব্লাড প্রেশার আসে ব্লাড প্রেশারের ক্ষেত্রে কীজামা কার্যকর হিজামা ব্লাড হাই ব্লাড প্রেশার হাই পান টেনশন এগুলোর জন্য হিজামা অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি কিন্তু যদি যাদের প্রেশার আনকন্ট্রোল হঠাৎ লো হয়ে যায় হঠাৎ হাই হয়ে যায় এসব লোকের ক্ষেত্রে কি করা যাবে না হিজামা করা যাবে না কিন্তু যাদের প্রেসার লো আসে তাদেরকে করা যাবে কিন্তু একসাথে করা যাবে না বেশি लो प्रेश जी एक करबें करबें एक दिन त गेफ दिए आरो तीन दिन पर आरोप करते तर जो करबें तेज ड्रिंक्स दूध अथवा जेको जूस लेमन जूस ये रखबें जैसे ही जमा करार साथे साथ ही ताकि यहाँ पान करान ज খুব বেশি শীতার্থ মানুষ যিনি খুব বেশি ঠান্ডা লাগে ধরনের লোক আসে কিছু লোক আসে তাদেরকে করা যাবে না যাদের হাডে মারাত্মক কোনো অসুবিধা আছে তাদেরকে করা যাবে না যাদের হাটে সামান্য সমস্যা আছে তাদেরকে করা যাবে ক্লোজলি মনিটরিং করতে হবে খুব কাছ থেকে তাকে মনিটরিং করতে হবে এবং একসাথে না করে বিরতি দিয়ে দিয়ে করতে হবে তারপরে হিজামা জিন জাদুগ্রস্ত এবং নজর নজর আমরা যে আগে আগে শুনছিলাম যাদের ছুক লাগে বদনজর যাদের লাগে তাদেরকেও হিজামা করা যায় এইসব লোকের লোকের জন্য হিজামা করা যায় জাদুগ্রস্ত লোকদেরকে হিজামার হিজামার মাধ্যমে জাদু জিনের মাধ্যমে করা হয় এবং জিন কী করে মানুষের রক্তে প্রবাহিত হয় ক্ষেত্রে এই হিজামার মাধ্যমে জাদুগ্রস্ত লোকের চিকিৎসা করা হয় মাথায় তারপরে গাড়ে আমরা পয়েন্টগুলো দেখাবো রসুসুল্লা ইসলাম যেগুলো রিকমেন্ড করছেন আর পয়েন্টগুলো আছে আমরা এগুলো দেখাবো। তারপরে যদি কোনো কি হয় ফুলা জায়গা বা কোনো জায়গা ফোড়া আছে বা ওই যে একজিমা দাউদের ধরনের আছে। যেটা ওই জায়গায় জাস্ট ওই জায়গার মধ্যে লাগানো যাবে না ওইটার পাশে লাগাইতে হবে এখানে একটা ফুলা আছে বা ফোড়াও আছে বা এখানে ঘা হয়ে গেছে ওই ঘাঁর মধ্যে না লাগিয়ে পাশে লাগাইতে হবে পাশে লাগিয়ে ওইটা ওইটা চিকিৎসা করতে হবে পেটে বেতা হলে পেটে বেতা হলে ওদেরকে কি করতে হবে আপনি হিজামা লাগাইতে পারেন তবে ওইটা ড্রাই হিজামা কি না ওই কেটে না হিজামা দুই ধরনের একটা হচ্ছে ড্রাই হিজামা এটা হচ্ছে উইট হিজামা ড্রাই হিজামা হচ্ছে সেটা শুধু কাপ লাগাবেন আমরা দেখাবো শুধু কাপ লাগিয়ে আপনি রাখবেন ওইটা ওদের রক্ত বের করা হবে না আর ওয়েট হিজামা হচ্ছে বেজা হিজামা হচ্ছে যেটা রসলাইসালাম বা আরবে করা হয় সেটা হচ্ছে রক্ত বের করা তো ওইটা পেটে বেতা হলে শুধুমাত্র ড্রাই হিজামা কি করতে পারেন লাগাইতে পারেন ক্ষেত্রে যদি প্রেগনেট হন কোনো মহিলা সেই ক্ষেত্রে এটা করা যাবে না প্রেগন্যট না হলে সেক্ষেত্রে করা যাবে সিক্সটি প্লাস যদি হয় কারো বয়স তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ট্রিটমেন্ট প্লান করতে হবে ওনার একসাথে করা যাবে না একটা করে আপনি একটা প্ল্যান করতে হবে ওনার যদি পাঁচটা করা লাগে তাহলে পাঁচটা আপনি পাঁচবারে করবেন এবং একটা গ্যাপ দিয়ে দিয়ে এটা করতে হবে কথা যারা কম বলে তাদেরকে হিজামা করা যায় তবে অতিরিক্ত কান্নাকাটি করলে ওই বাচ্চাদেরকে হিজামা করা যাবে না অতিরিক্ত কান্নাকাটি করলে তাদেরকে হিজামা করা যাবে না হিজামার জন্য পূর্ব প্রস্তুতি হিজামার পূর্বে গোসল করে নেওয়া উত্তম গোসল করলে কি হয় যে আমরা যখন গোসল করি তখন একটু ময়লা মানুষ গোসল করলে একটু সুন্দর সুন্দর লাগে কি করে যে ব্লাড পুরা শরীরে সরিয়ে পড়ে ব্লাডটা পুরা শরীরে ব্যালেন্স করে এই গোসল করার পরে তো এটা হাদিসে বর্ণিত আছে যে রসু আশার আদি আল্লাহ আহনা থেকে বর্ণিত রসুস্লা ইসলাম গোসল করতেন যৌন অপবিততার পর চুম্মার দিন এবং হিজামার পূর্বে এবং মৃত মৃতের গোসল দেওয়ার পর এটা আবুদাউদে বর্ণিত আছে। হাদিস নম্বর তিন কিন্তু হাদিসটা দুর্বল সনদে বর্ণিত হয়েছে আর যে সনদ দুর্বল কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে গোসল করলে মানুষের ব্লাড সিস্টেমটা কি কী হয় পুরা শরীরে ছড়িয়ে পড়ে এই হিজামা হিজামার পূর্বে গোসল করে নেওয়া উত্তম এটা ম্যান্ডেটরি না তবে উত্তম করলে পাল খালিফ কেটে হিজামা করলে পাল এমনি এমনি অমর রাজি এলাম থেকে বর্ণিত রসুল ইসলাম বলেছেন বাসিমুখে হিজামা করালে তাতে নিরাময় এবং বরকত লাভ হয় তাতে গ্রিয়ান জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ইবনে অমর আদি আল্লাহনে বলছেন সুনানে ইবনে মাজার হাদিস তিন হাজার নম্বর হাদিস হাসান সোনদে বর্ণিত সুনানে ইবনে মাজার সেখানে অমর আদি থেকে বর্ণিত রসুল্লাহ ইসলাম বলেছেন হিজামা করালে তাতে নিরাময় এবং বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় খালি বাসিমুখে মানে কি যে যদি দিনে দুপুরে করেন সেই ক্ষেত্রে আপনাকে দুই তিন ঘন্টা আগে খাওয়া বন্ধ করতে হবে মানে একবারে ভরা পেটে না এই মাত্র খেয়ে আসলেন ওই অবস্থায় না তারপরে হিজামা যদি এমন জায়গায় হয় অনেক মানুষের শরীরে লোম বেশি আছে না তাদের লোমের এই জায়গার ক্ষেত্রে লোম রেজার দিয়ে কি করতে হবে ওই জায়গায় লোম আউট করতে হবে কারণ কাপ এটা বসবে না ওই জায়গায় এক্ষেত্রে একটা অল্টারনেটিভ সিস্টেম আছে যদি বেসেলিন লাগিয়ে দেন বেসেলিন বেসিলিন লাগালে তাহলে এক্ষেত্রে কী করা যায় যদি হালকা লুম হয় তাহলে সেই কার্যকর হবে হিজামা করার পূর্বে পূর্বপস্তুতি হিসাবে আপনাকে আরেকটা কাজ করতে হবে যে আমাদের এখানে আছে এটাকে বলে অ্যালকোহল প্যাড বা অ্যান্টিসেপ্টিক প্যাড এটা এটা দিয়ে কি করা হয় যেমন এই যে আমরা আপনার ডাক্তাররা দেখছেন যে কোনো জায়গায় ইনজেকশন দিলে আগে এই জায়গাটাকে জীবাণুমুক্ত করে এটার মাধ্যমে আপনি এটা দিয়ে এই স্থানটাকে জীবাণুমুক্ত করে নেবেন और आगे ही दुरबल लो प्रेसर जरूर आदा के करते हैं तेजर मिस्टि शरबत बनिए रखते जैसे हिजामारे रिकारि दे प्रफेशनि जिन क्या करबें जिन्हें प्रफेशनिटा नहीं क्या करबें ता कि स्पेशल किस जिन किस तत्वते जिन्हें फुल मेडिकल हिस्ट्री ताते रुगर मूल रोग मूल कारण फिजिकल এক্সামিনেশান করে করতে হবে প্রয়োজনে তাকে এই বিভিন্ন রিপোর্ট নিতে হবে যে ওনার বডি সম্পর্কে বিশেষ করে মনে করেন কী আছে ডায়াবেটিস প্রেশার এগুলো চেক করতে হবে তারপরে প্রফেশনালি যারা করবে তাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে যে ওনার এই জায়গায় লাগবে অতটা লাগবে এটার জন্য ওনাকে প্রাথমিকভাবে আমরা এটা নেব পরবর্তীতেইভাবে এটা প্ল্যান করতে হবে এবং আপনি যখন যে জায়গায় কাপটা বসাবেন ওই মাপ অনুযায়ী কাপ বসাতে হবে আপনি যদি একটা বড়ো বড়ো কাপ যদি ছোটো জায়গায় এই জায়গায় যদি বড়ো কাপ লাগান তাহলে তো এটা হবে না কারণ এই এটা বসবে না নির্দিষ্ট স্থান অনুযায়ী নির্দিষ্ট কাপটা আপনাকে বসাইতে হবে যেসব জিনিস লাগে এই এই ক্ষেত্রে আপনাকে একটা এ ধরনের একটা কাপিং বক্স লাগবে যেটার মধ্যে অনেকগুলো কাপ আছে তারপরে আপনাকে লাগবে একটা সার্জিক্যাল ব্লেড যে ব্লেড দিয়ে আপনি কি করবেন সার্জিক্যাল ব্লেড অথবা এই এ ধরনের সুচ দাঁড়ালো স্যুচ দিয়ে আপনি এটা কি করতে পারবেন সার্জিক্যাল ব্লেড আমরা যেটা ব্যবহার করি ১০ নাম্বার এটা দশ নাম্বার অথবা বারো নম্বর ব্লেড আপনি ব্যবহার করবেন এবং এটা মেক শিওর যে এক একজনের ক্ষেত্রে একটাই ব্যবহার করতে হবে এটা কি করা যাবে না কারণ কন্টামিডেট হয়ে যাবে এটা এটা খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারে তারপরে কিছু ঠিশু লাগবে আপনাকে এটা ব্লাডগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য বক্সে ফেলার জন্য আপনাকে টয়লেট টিস্যু লাগবে অথবা কিচেন টিস্যু লাগবে তারপরে একটা ডাস্টবিন বা ওয়েস্টবিন লাগবে যেটার একটা ডাকানা দেওয়া থাকবে যেটা মধ্যে আপনি এগুলা ফেলবেন আপনি তো এটা করতে পারবেন না যে কাপ লাগানোর পরে কাপ খুলছেন খুলার পরে এখন র এই টিশ্যুগুলো হাতে নিয়ে বলতেছেন যে এই কোথায় কোথায় ফেলবো কোথায় ফেলবো এটা বাল্টি নিয়ে আসবে না আগে পূর্ব সব কিছু প্রস্তুত প্লান করে আপনি কাজটা করবেন তারপরে অ্যান্টিব্যাক্টিরিয়াল সলিউশন অ্যান্টিব্যাক্টিরিয়াল সলিউশন কিসের জন্য যে জায়গাতে কাটা হবে ওই জায়গাটাতে আপনি কাজ করার পরে অ্যান্টিব্যাক্টির সলিউশন লাগাইতে পারেন রসদালামের যুগে অ্যান্টিব্যাক্টির সলিউশন ছিল না ওই সময় লাগানো হয়তো মধু আপনি মধু লাগিয়ে দিতে পারেন অথবা আপনি এই ব্ল্যাকসিড ওয়েল কালাজিরার তেল এটা আপনি লাগিয়ে দিতে পারেন এই জন্য তারপরে আপনি অ্যান্টিব্যাক্টিরিয়াল হ্যান্ড এটা হ্যান্ড এটা দিয়ে হয় আপনি যে হাত ব্যবহার করবেন এটাকে জীবাণুমুক্ত করার জন্য এটা এটা ব্যবহার করবেন তারপরে এটা রেজার লাগবে রেজার কীসের জন্য ওই যে যদি লোম বেশি হয় তাই সেটা কি করার জন্য এটাকে রিমুভ করার জন্য লাগবে এটা ডাস্টবিন যদি একটা ওয়েস্টবিন থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা পলিথিনের ব্যাগ যদি এটার মধ্যে দিয়ে দেন তাহলে ওয়েস্টবিনটাকে আর আপনাকে কষ্ট করতে হবে না এটার এই পলিথিনের মধ্যেই রেখে দিলেন তারপরে আপনাকে যেটা লাগবে अन्टीबैक्टेरियल अन्टीबैक्टेरियल हैंडववाश अपनी क्च करारे हैंड वाश करबेंटर जो अन्टीबैक्टिरियल हैंड वाश जो थे तेल से भलो एक ब्लाड प्रेसारे मेशन लागे जी ब्लाड प्रेसारेक करते चान एक डायबेटिस मेशन लागे जी लाग अपनी डायबेटीज चेक करते चान अपनी कटन लागे जैसे अपनी शेषेन्टीबैक्टिर सल्यूशन এই যে আপনি মধু অথবা এই ব্ল্যাক সিল ওয়েল এগুলো লাগানোর জন্য আপনাকে খটন লাগবে এটা গ্লাভস লাগবে যাতে আপনি প্রফেশনালি এবং আপনার রক্ত আপনার হাতে না লাগে জন্য একটা গ্লাভস সার্জিক্যাল গ্লাভস যদি আপনি লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা খুব ভালো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে যে সন্ন্যাতি পয়েন্ট রসদাল্লাহ আলাইসাল্লাম যে যে পয়েন্টগুলোতে হিজামা করাইছেন তার কেউ যদি আবু আবু কাপড় আনসারি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম মাতার মাঝখানে এবং দুই কাদ কাদের মাঝখানে হিজামা করাতেন এবং বলতেন যে ব্যক্তি নিজ শরীরের এই স্থানে হিজামা করাবে সে তার কোন রোগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না মানে অন্য কোনো চিকিৎসা না করাইলেও ক্ষতি হবে না যদি তার মাথার মাঝখানে এবং কি হয় দুই কাদের মাঝে হিজামা রসুল নিজে করাতেন এবং বলতেন যে এইটা এই জায়গায় হিজামা করালে তার অন্য কোন চিকিৎসা না করালেও ক্ষতি নাই তাহলে আমরা একটা পয়েন্ট পাইলাম কি মাতার মাঝখানে করা তারপরে গাড়ের মধ্যখানে করা তারপরে রসুদ্লা আলাইসাল্লাম মাতা বেতার জন্য মাথায় হিজামা করছেন গাড়ের রোগের মধ্যে করছেন কাদের মধ্যে হিজামা করছেন তারপরে হাড় মচকে গেলে হাড় মসকে গেলে এই জন্য রসদাল্লা পায়ের মধ্যে খরছেন রসুলসল্লাহ সাল্লাম যে ওনাকে বিষ হয়েছিল কই যে ইহুদি মহিলা বিষ প্রয়োগ করছিল এই বেতা তিনি যখন অনুভব করতেন তখন তিনি হিজামা করাতেন জায়দুল মাদের মধ্যে ইমাম ইবনুল কাইম রাহমার একটা কিতাব হচ্ছে মাদ সেখানে তিনি বলছেন যে উরুতে বেতা চুলকানি ফুচড়া ফচড়া এগুলোর চিকিৎসার জন্য এবং এবং পিটের পিঠে বাতের বেতা এগুলার জন্য হিজামা কার্যকর তার জাহাদুল মাদের মধ্যে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমরা হিজামার ক্ষেত্রে আমরা হিজামার যে স্থানগুলো আসে বিভিন্ন শরীরের যে বিভিন্ন স্থানগুলো আছে এগুলোর মধ্যে আমরা ভাগ করি যে কিছু স্থান হচ্ছে ডেঞ্জার জোন কিছু হচ্ছে সেমিডেঞ্জার জোন আর কিছু হচ্ছে নর্মাল জোন যেমন শরীরের কিছু অংশ আছে মাথা মাথার এই ক্ষেত্রে কিছু ভেইন আছে হ্যাঁ এগুলোকে আমরা একটু ডেঞ্জার জোন মনে করি বা ঘাড়ের এইখানে যখন করা হয় এখানে সার রোগ বাই এই রোগের এইখানে কি রোগ আসে एक क्षेत्रगू हाथों सेगे पतला रोग देखा जाए ये जैते बीजेपेजार जो योजना अधिक सतर्कतारे करते मतारने বা এই লিঙ্গের সাইডে সে যে যখন করা হয় সেই ক্ষেত্রে একটু অধিক সতর্কতার সাথে করতে হবে হচ্ছে হচ্ছে ডেঞ্জারজন সেমিডেঞ্জারজন নর্মেলজন হচ্ছে গাঁড়ের মধ্যে তারপরে কাদের মধ্যে পিটের মধ্যে কোমরের মধ্যে এগুলো হচ্ছে নর্ম্যাল পায়ে হাটু এগুলোতে করা হাঁটুর নিচে করা এগুলো হচ্ছে মোটামুটি নর্ম্যাল এগুলাতে সাধারণত ভেনগুলা রকগুলা একটু ভিতরে থাকে এর জন্য এগুলাতে হালকা যে খাটা হবে এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ হিজামা কী কী রোগের ক্ষেত্রে কাজ করে হিজামা নিয়ে যে রিসার্চ করা হয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে ব্যাক পেইন যাদের ব্যাক পেইন আসে তাদের জন্য উচ্চ রক্তচাপ যাদের আছে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন অনেক খুব বেশি ব্যথা করে মাইগ্রেনের বা মাথা ব্যথা যাদের এই রোগ আছে বা যাদের আত্মীয় স্বজন আসে তারা জানেন যে এটা খুব কষ্টদায়ক তারপরে গাড়ে ব্যথা কোমরে ব্যথা জয়েন্ট পেইন আথরাইটিস আথ্রাইটিস শরীরের জয়েন্টে জয়েন্টে পেইন করে এটা কিন্তু ব্লাড রিলেটেড অসুস্থতা তারপরে ব্ল্যাক ম্যাজিক করলে আমরা আগে এটা আলোচনা করছি বাতের জন্য ঘুমের ব্যাঘাত হলে যাদের গুম হয় না ঘুম ভেঙ্গে যায় বারবার ঘুম ভেঙে যায় ঘুমের ব্যাঘাত যাদের আছে। তাদের জন্য তারপরে থাইরয়েডের যাদের বেগাত আছে। জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা আমরা হাজ একটু আগে হাজে বলছি পড়ছিলাম যেটা সুসল্লা ইসলাম বলছেন যেটা মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তারপরে ত্বকের যদি স্কিন ডিজিজ হয় এই ক্ষেত্রে তারপরে এই অশ্ব ফুলা এগুলার জন্য মানুষের মুখে যে বর্ণ হয় মুখে হয় অনেকের পিঠে হয় পেটের মধ্যে বুকের মধ্যে বন আসে এগুলার জন্য অধিক কার্যকর হিজামা হিজামার উত্তম সময়সমূহ আমরা ইতিপূর্বে আলোচনা শুনছি শেখ মুহম্মদ আবু তাহের আলোচনায় বলছিলেন যে সতেরো উনিশ এবং একুশ তারিখ আরবি মাসের লুনার মান্থের মানে চন্দ্র মাসের চন্দ্র মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখে এবং অন্য একটা তিরিমিজি বিভিন্ন মাজা আবুদাউদের সহিসনে বর্ণিত অন্য হাদিসের মধ্যে আসে এই এইগুলা যে সতেরো উনিশ এবং একুশ তারিখে হিজামা করাতেন তারপরে রসদ আলাইসাল্লাম বলছেন যে আল্লাহ বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার হিজামা লাভ করাও এ ব্যাপারে বুধ শুক্র শনি এবং রবিবারের বেছে নেওয়া থেকে বিরত থাকো সোম মঙ্গলবার হিজামা করাও কেননা সেই দিন কেননা করাও কেননা তা সেদিন যেদিন আইব আলাহি সাল্লামকে রোগ থেকে মুক্তিদান করেন আর বুধবার তাকে রোগাক্রান্ত করেন আর কুষ্ঠ এবং দবল রোগ বুধবার দিন কিংবা রাতে শুরু হয় এমনি মাজা হাসানসোন বর্ণিত তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম যে সম এবং বৃহস্পতিবারে করাইলে কি হবে বরকত লাভ হবে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা থেকে শুনলাম কিন্তু আমাদেরকে এটা আমাদের খেয়াল রাখা দরকার যে অসুস্থ লাগিয়েছিলাম মাসের বিভিন্ন সময় লাগাইছেন যখনই তিনি অসুবিধা বা তার অসুস্থতা বোধ করছেন তখন তিনি চিকিৎসা নিছেন। এত আমাদেরকেও যখন যদি ইমার্জেন্সি হয় তাহলে যে কোনো সময় চিকিৎসা করানো যাবে হিজামা পরবর্তীকরণীয় ডায়াবেটিস রুগী হলে হিজামা ডায়াবেটিস রোগী না হলে তাকে শরবত পান করাইতে হবে তারপরে হিজামার যে স্থানে করা হবে ওই জায়গায় চাপ দেওয়া যাবে না হিজামার পর একটু ডিলা ডালা কাপড় পরিধান করতে হবে যথেষ্ট বিশ্রাম নিতে হবে চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে লবণ বাজাপোলা শিরকা শিরকামুক্ত খাবার শির্পাযুক্ত খাবার পরিহার করতে হবে শরীরের উপরই অংশে হিজামা করালে একদিন এবং নিচের অংশে হিজামা করালে দুই দিন বিশ্রাম বা কঠিন পরিশ্রম থেকে বিরত থাকতে হবে উপর শরীরের উপরের অংশে করালে একদিন এবং নিচের অংশে করালে দুই দিন কঠিন পরিশ্রম থেকে বিরত থাকতে হবে পুরুষ রোগী যদি বিবাহিত পুরুষ রোগী হন তাহলে সেক্ষেত্রে দুই তিন দিন শিশু আবাস থেকে পরিহার করবেন এক মাস পরে ওই স্থানে যে স্থানে একবার হিজামা করা যাবে এটা এক মাস পরে আবার ওই স্থানে হিজামা করা যাবে কারণ ওইখানে স্পট হচ্ছে স্পট দাগ থাকবে এজন্য জন্য ওই জায়গা থেকে একমাস পরে আবার হিজামা করা যাবে যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জিক খাবার থেকে বিরত থাকতে হবে কারণ ওইখানে একটু কাটাউট ছিলা হয় অ্যালার্জি তাহলে ওইখানে চুলকাবে বা অন্য সমস্যা দেখা দিবে এই অ্যালার্জিক খাবার থেকে বিরত থাকতে হবে क्षत स्थान जो जगह क्षत है से क्षेत्र में जो इमार्जेंसि क्यों मनाटी एंटीबैक्टेरियल एंटी क्रीम जगू आगे अयनमेंट आगे व्यवहार करते डायटीस रोग क्षेत्र तरह जे सूगार कंट्रोल करते एक क्षेत्र में हिजामा देवारे प्रयोजन तरह डायबिटीज तरज ট্রিটমেন্ট যেগুলো নেন তিনি যে ড্রাগুলো নেন এই ড্রাগের ডোজটাকে একটু বাড়াইয়া দিতে হবে অথবা সেই ক্ষেত্রে ইনসুলিন যদি নেন তাহলে ইনসুলিনের মাত্রাটাকে একটু বাড়াইয়া তাকে কি করতে হবে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে জ্বর বা ব্যথা অনুভব করলে হালকা মেডিসিন ইনি ব্যবহার করতে পারেন প্রয়োজন ক্ষেত্রে ইনশাল্লাহ এর মাধ্যমে যে এটা ব্যবহার না করলেও দুই তিন দিনের মধ্যে জ্বর ব্যথা এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হিজামা বারবার আমাদের দেশে একটা ধারণা আছে যারা ওই যে আগে সিঙ্গা লাগাইতেন ওই যে আমাদের ওই কি বন্দরের ওইখানে আছে যে মহিলাগুলা ওরা যে সিঙ্গা লাগায় ওদের কোনো ওদের কোনো একাডেমিক কোনো এক্সপিরিয়েন্স নাই ওদের কোনো মানে কোনো এক্সপিরিয়েন্স নাই ওদের সাথে আমি গত দুই তিন দিন আগে ওদের সাথে দুইবার গিয়ে ওদের সাথে কথা বলছি ওরা কোনো এক্সপিরিয়েন্স নেই ওদের ওদের পারিবারিকভাবে ওইটা করতেছে ওই বাপদের সে দাদাদের সেই করতেছে কিন্তু এটা কীভাবে করতে হবে এটা কী এটা এটা সম্পর্কে ওদের ধারণা নেই তো স্বাভাবিকভাবে আমাদের দেশে মানুষের একটা ধারণা আছে যেহেতু এই সম্পর্কে তাদের জ্ঞানের অভাব মনে করে যে হিজা এই হিজামা বারবার করতে হয় একবার করলে বৎসরে ওই দিন আবার ফিরে আসলে ওই দিন আবার শরীরে ব্যথা আবার শুরু হয়ে যায় এর জন্য আবার করতে হয় এর জন্য অনেকে ভয় করে না দেখেন একটা লোককে তার পায়ে ব্যথা আসিয়া বলতেছে একটা ফার্মেসিতে বসা বলতেছে যে আমাকে এটা ব্যথার জন্য ওষুধ দেন তো আমি বললাম চাচা আপনি কি বয়স্ক লোক বললাম চাচা আপনি হিজামা লাগান সিঙ্গা লাগান তো বলতে সে তো এটা বা বছরে বছরে লাগাইতে হয় তো আমি বললাম চাচা আপনি তো ডেইলি ডেলি ওষুধ খাচ্ছেন এই নিয়ে ওষুধ খাচ্ছেন পেনকিলার কিলার খাইবেন আপনার অনেক সমস্যা হবে এটা সাইড এফেক্ট আসে প্লাস আপনি প্রতিদিন খাচ্ছেন ওইটা প্রতিদিন নেশা হয়ে গেছে আর কি ওষুধ খাবে ওই যে ওইটা করতে হবে আরেক জায়গাকে করাইতে হবে এটা নেশা হয়ে গেছে ওষুধ খাওয়া এবং আমাদের পরিবারে যারা একটু বয়স্ক লোক আছেন তাদের একটা নেশা প্রত্যেকদিন রাত্রে খাবারের পরে আমাকে লোক বলতেছে এই দেখো আমি নয়টা খাচ্ছি মানে খুব গর্ব করে বলতেছে আর কি মানে এটা কোনো অনুসূচনা না সে বলতেছে এই যে নয়টা ওষুধ খাচ্ছি অথচ আমাদের আমি আমি আমি আমি আমার ছোটোবেলায় আসি আমার দাদি যা যারা ছিলেন তারা কখনও ওষুধ খাইতেন না যদি কখনও দেখা যায় তিনি অসুস্থ হয়েছেন তখন শুধুমাত্র ওই ক্ষেত্রে তিনি ওষুধ ট্রিটমেন্টটা নিয়েছেন এখন কি একটু বয়স হয়ে গেলে ডায়াবেটিস হলে সিরিজ ওষুধ খাইতে হবে তারপরে এই প্রেশার সিরিজ ওষুধ খাইতে হবে এটা বোঝা যায় আর কোনো ট্রিটমেন্টই নাই অথচ আমরা এই আজকের আলোচনায় বিভিন্নভাবে আমরা আলোচনায় আজকে বিভিন্ন শেখের কাছ থেকে আলোচনা শুনছি যে রসুলসাল্লা আল্লাহ সুহান্লাহ বলছেন রসুলসুল্লাহ ইসলাম বলছেন যে প্রত্যেক রোগের কী আছে চিকিৎসা আসেন প্রত্যেক রুগীর চিকিৎসা আছে। কিন্তু আমাদের এমন অবস্থা হচ্ছে যে ওই দিগের চিকিৎসাই নেই এখন আপনাকে সারা জীবনে শুধু যতদিন বাঁচবেন অতদিনই ওষুধ খেয়ে যেতে হবে এটা ভুল ধারণা যে হিজামা বারবার করতে হয় এটা ভুল তত্ত্ব কারণ আমরা দেখলাম যে রসুসুল্লা ইসলাম প্রয়োজনে বিভিন্ন সময় হিজামা করাইছেন যাদের বাত আছে বা তাদের যাদের মানে একটু বেশি ব্যথা আছে সেই ক্ষেত্রে তাদের হইতে পারে যে একবারে না হলে আরেকবার করতে হবে এর জন্য প্রত্যেক বছর বছর করতে হবে হইতে পারে যে ওনার ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী তার কয়েকবার করার পরে তার এই রোগটা নিরাময় হবে ইনশাল্লাহ আমরা সময় সংক্ষিপ্ততার জন্য আমরা একটু স্কেপ করে যাচ্ছি ঝাড় ফুকের সাথে রুকিয়ার সাথে হিজামার একটা অত্যন্ত যোগাযোগ আছে হিজামা কি করে হিজামা হিজামা আমরা জাদুগ্রস্ত লোকের জন্য করি রোকিয়া কী হয় রোকিয়া হচ্ছে সরীয়চ্ছ মতো ঝাড় ফুক আমরা আগে শুনছি যে রসুল্লাহ আলয়সাল্লাম বলছেন যে কেউ যদি করে সালাম দিয়ে ঢুকে তাহলে ওই করে ওই করে জিন থাকবে না শৈতান থাকবে না রসুল্লাহ ইসলাম বলছেন কেউ যদি বিসমিল্লা বলে দরজা বন্ধ করে তাহলে ক্ষেত্রে সেখানে শৈতান থাকবে না রসুল্লাহাম বলছেন যে কেউ যদি বিসমিল্লা বলে খায় তাহলে কি হবে তার সাথে শৈতান খাবে না এই জন্য যে चिकित्सागुल्लो आज रसद सल्लम रुकिया सरिया जार फूक कर निजेदे प्रोटेक्ट करब क्योंकि जी, लो जी को लोक जादुग्रस्त हो जाए क्षेत्र में जदुर जार फूको आते हिजामाओते जदू जर जदू ब्लाडर साधे मिसे गे जर ये पुरतन हो गई से ही क्षेत्र जादुग्रस्त रोगी क्षेत्र में हिजामार प्रयोजन आ रुकार क्षेत्र में एक कथा बोल जे सब लोक কিছু লোক আছে জাদুগ্রস্ত রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে তারা কি করে যে এই শাহিল জাদুঘররা চিকিৎসা করে আমাদের দেশে ওদেরকে অনেকেই হয়তো পাগড়ি পরা আছে, দাড়ি আছে টুপি আছে মৌলানা সাহেব নাম লেখা আছে কবিরাজ লেখা আছে আমাদের অনেকেই মনে করে যে ওই লোকটা তো আর জাদুগির না ওই লোকটা দেখা যাচ্ছে ওই তো ভালো মুসলমান সেই সে ঝাড় ফুক করবে কিন্তু সেই ক্ষেত্রে জাদু জাদুঘরের মানে জাদুর মাধ্যমে সে চিকিৎসা করতেছে কিভাবে চিনবেন একজন জাদুঘরকে যে আপনাকে রোগীর নামের সাথে মায়ের নাম জিজ্ঞেস করবে বুঝবেন সে জাদুগির মায়ের নাম যখন চাইবে বুঝতে হবে সে জাদুর মাধ্যমে চিকিৎসা করবে তারপরে সে যদি দেখা যায় বলবে রোগীর ব্যবহৃত কোনো ছিন্ন দেওয়ার জন্য যেমন রুগীর একটা টুপি নিয়ে দেবেন একটা কাপড় নিয়ে দেবেন একটা রুমাল নিয়ে দেবেন তাহলে বুঝতে হবে সে জাদুগীর তাহলে বলবে যে নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে কোন কিছু জবাই করতে হবে মুরগ দিতে হবে ওইখানে মুরগটা জবাই করে মাটির নিচে রাখতে হবে এ ধরনের রক্ত নিয়ে আসতে হবে এটা যদি বলে তাহলে বুঝতে হবে সে যাদুকির সে এমন কোনো মন্ত্র পড়ল বা লিখলো যেটা কিনা না যেটা মিনিংফুল না দেখা যা বোঝা যাচ্ছে না অর্থবোধক না এই জন্য রসদুল্লা ইসলাম বলছেন যে আপনি যদি সহি হাদিস দেখেন আবু দাবির হাদিসে দেখেন রসদাম বলছেন যার ফুক হচ্ছে শিল্প আবার আমরা আমরা জানলাম যে রসদুল্লাহ নিজে জার ফুক করছেন তার সাহাবিরা জার ফুক করছেন এবং সাহাবিরা আপনারা জানেন তো যে সাহাবেরা বাইশটা উট নিয়ে আসছিলেন এক জায়গায় এই বাইশটা ছাগল নিয়ে আসছিলেন একটা জায়গায় জার ফুক করে সুরা ফাতেহার মাধ্যমে একটা লোককে সাপে কামড় দিছিল। এবং আরেকজন সাহাবি একটা পাগলকে চিকিৎসা করার মাধ্যমে একশোটা ছাগল নিয়ে আসছিলেন এবং রসদুল্লাহিস্লাম বলছেন তিনি অনুমোদন দিয়েছেন যে এইগুলো আনা ঠিক আছে কিন্তু এই ওনারা কিচের মাধ্যমে চিকিৎসা করছেন আনের মাধ্যমে রসদামের যে সন্নার দোয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেশে অনেক মা আছে সঠিকভাবে সেটা ফাঁতে পড়তে পারে না কিন্তু সে চার ফুক দেয় আর লোকে গিয়ে তার ফুক দিয়ে তার কাছ থেকে নিয়ে সে বলে ঝার দিচ্ছে আশোক বাসকের ফাতা নকরি মাতা নেই যাই ফাঁকির বিট লুকটির ডালে গেলে দিব এটা কোনো মিনিংনেস এর জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা যেগুলো দ্বারা জার করো আমার কাছে পেশ করো আমি দেখি এগুলোর মধ্যে চেক করে দেখি সুশালাম এগুলো চেক করছেন এতেও খেয়েও যদি জার পুরাতন কিছু পড়ে করে তাহলে সে চেকটা কোনো ভালো একজন আলেমের কাছে একজন আসে সে চেক করতে হবে এটা ঠিক আছে কিনা না তারপরে আপনাকে যদি বলে যে নির্দিষ্ট একটি কক্ষকে তাকতে হবে এবং কক্কের মধ্যে আলো আলো থাকবে না এ ধরনের যদি বলে বা চল্লিশ দিনের বলবে চল্লিশ দিন আপনি এটা স্পর্শ করবেন না পানি স্পর্শ করবেন নাই এ করবেন না তারপরে যদি রুগীকে কোনো জিনিস পুতে রাখতে দেয় তারপরে বলবে যে একুশটা ডিম বাঙতে হবে তারপরে বলবে এই লুহানিয়া ওই পাহাড়ে গিয়ে গাছের মধ্যে লুহাটাকে পেরাক ফেরাক মারতে হবে এই তারপরে কোন কিছু জ্বালিয়ে দুয়া দুয়া গ্রহণ করতে হবে এটা যদি বলে বা এই রোগীর নাম টিকানা দিলেই সমস্যা বলে দিতে পারে তাহলে বুঝবেন যে সে জাদুকর কারণ সে এটা বললো কিভাবে নিশ্চয়ই সে জিনের মাধ্যমে করছে তো জিনের জিন সাধক মানে সে জিন সাধনা করে জিনের জিনের ইবাদত করে সে জিনটাকে কি করে রাখছে এবং এ ধরনের লোক আমাদের এলাকায় আছে অনেকেই আছে। আমি আমার আমি যখন প্রথম ইংল্যান্ড থেকে এই দুবাই থেকে আসলাম আসার পরে আমার খালার বাড়িতে গেছি ওইখানে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের ওইখানে দিয়ে খোকা পণ্ডিতের বই রাখা পণ্ডিতের বই রাখা আমি তখন এটা অত বুঝি নাই বইটা পড়লাম কিছু পড়ে দেখলাম যে জিন কিভাবে বস করতে হবে উলঙ্গ হয়ে এটা পালঙ্গের মানে কোনো কাপড় থাকবে না তারপরে এই দুয়া পড়বে এই মানে একটা মন্ত্র পড়বে মন্ত্র পড়লে জিন আসবে এই সাহায্য করবে তারপরে ওইখানে দেখলাম কিছু মূর্তি রাখা এবং লোহার প্যারাক রাখা তো আমি এটা বুঝি নাই আমার খালুকে গিয়ে বললাম যে আপনাদের ইমাম সাহেবকে এটা দেখছি এরপরে সেইটা এটা সরাই ফেলছে এখন এখনও তারা ওই কাজ করে ওদের ওরা সিলেট মানে আমাদের গ্রামে বাড়ি না কিন্তু এখন আমাদের গ্রামে বাড়ি করছে এবং বিশাল বাড়ি করছে মানে বিদেশে গিয়ে ইংল্যান্ডেও অনেক লোক আছে আমাদের এলাকায় আছে তাদের বাড়ি এরকম না ওদের বাড়ি এরকম ওরা কাজই হচ্ছে জাদু করা মানুষেরকে জাদুর মাধ্যমে জাদু চিকিৎসা করে অথবা কাউকে জাদু করে করে দেয় এটাই হচ্ছে তাদের চিকিৎসা এই জন্য হুজুর বললেই বড়ো হুজুর হলেই বড়ো পাগড়ি হলে মৌলানা সাহেব হলেই যে মনে করবেন না যে ওইটাই যে উনি শরীয়চ্ছমতে চিকিৎসা করতেছেন জাদুকর থেকে বেঁচে থাকবেন রসুদল্লাহসাল্লাম বলছেন কেউ যদি জাদুকরা হচ্ছে কুফরি আর রসুল্লাহসাল্লাম বলছেন কেউ যদি আররাফের কাছে গণক জ্যোতির্বিদের কাছে যায় তাকে প্রশ্ন করে তাহলে চল্লিশ রাত্রি সালাত কবুল হবে না সহি মুসলিমের হাদিস এবং মসন আহমদের মধ্যে আসে কেউ যদি যায় এবং তার কথা বিশ্বাস করে মাহমুদ রসুল্লা সাল্লু আলিয়্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের সাথে কুফি করল নজবিল্লা এবং আল্লাহ সুহানের মানুষ তারা আশ্রয় নিত তারা গর্ব বোধ করতো কারণ জিন আশ্রা মফলুকাত না আশ্রাফুল মানে মানুষ মানুষ যখন জিনের কাছে আশ্রয় নেয় তাহলে জিনেরা তখন প্রাউড ফিল করে যে ওরা আসে আমাদের কাছে সাহায্য নিছে এই কথা আল্লাহ সুহানাউতাল সুরা জিনের ছয় নম্বর আহ বলছেন তো আল্লাহ সুহান আমাদেরকে জিনু जदुगर जदुगर हुजूर धर्मजाजक हेफाजत कर आल्ला मामी तर कपिक लावानों पद्धति सम्पर्मा पद्धति चले आसर दिखे चले आस हिजामा करार आगे जिन्हें चिकित्सा करबें जिन्ह चिकित्सा नीबें ताके ये मन रखते हमें चीनी सही हादिस मुताबिक हिजामा करा कर দিতে চান। এবং তিনি রসদুল্লাহামের অনুসরণে আল্লাহ সুবাহ কামনা করছেন আমরা জানি না যে হি জামা করলেই ভালো হবে এটা কি বলতে পারি না আমরা একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি রসদুল্লাহসাল্লামের রেকমেন্ডেড প্রচন্দনীয় একটা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আল্লাহ সুবহানাউ তাল্লাহ কাছে আমরা আরোগ্য কামনা করছি এটা বলে বিসমিল্লা করে হিজামা শুরু করবেন হিজামা একটা আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে পরে আগে থিওরিটা বলে নেই যে আরামদায়ক অবস্থায় তাকে বসাতে হতো হবে অথবা শুয়া করতে হবে যদি শোয়ার ফ্যাসিলিটিস থাকে এবং শুয়ার স্থান হয় কিছু স্থান আছে ওই যে না শুইলে আপনি করতে পারবেন না সেক্ষেত্রে শুয়াইয়া করলে ভালো বসাইয়াও করা যায় বসাইয়া করলে গেলে বিশ্বাসভাবে সতর্ক রাখবেন ওই যদি সেস্টেস হয়ে যায় তাহলে চেয়ার থেকে সে চেয়ার সেও উল্টে পড়ে যাবে রুগী এই জন্য আপনি সিকিউর অবস্থায় ভালো একটা জায়গায় ওনাকে বসাবেন তারপরে যন্ত্রপাতি যেগুলো আছে এগুলোকে সবগুলোকে আপনি কী করবেন জীবাণুমুক্ত করে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরে আপনি গ্লাভস লাগিয়ে হাতে গ্লাভস লাগিয়ে নেবেন তারপরে নির্দিষ্ট কাপটা সিলেক্ট করবেন কোন কাপটা কোন জায়গায় লাগাবেন আপনি সুটো কাপ আছে বড় কাপ আছে। আপনি এই যে কাপগুলো আছে বড়ো সুটো আসে এগুলো আপনি নির্দিষ্ট যে জায়গায় কোনটা কোনটা লাগাইতে যান সেটা বের করে আপনি রাখবেন তারপরে ওই কাপটা ওই জায়গায় কি করবেন লাগাবেন লাগিয়ে कपटा लागिए अपनी दुई मिनिट दई मिनट दुई थ तीन मिनट लागिए रखबें तक खुलबें खुले वही स्थाना के करबें अपनी अलकोहल पैट दिए वो जीवाणुमुक्त कर ठीक से जीवाणुमुक्त करारे अपना के करते वही स्थाना के दोरा ब्लेड दिए अथवा सूच दिए छिद्र कर दीते हल्का छिद्र हल्का जस्ट स्किन काटब डीप ना आप देख अपने वन ये यूट्यूबिओते देखते पारें। आ, आ, एक आज आई पेजे अपनारा देखते डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश आर एच सिलेक्ट आर एच सिलेक्ट एटारा देखते कि करते हैं सूच दाड़ो यगला काटार पर आपटा सेट कर ওই ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে ব্লাড বের হয়ে আসতেছে কিছুক্ষণ পরে কি হয় ব্লাড অটোমেটিকলি ব্লাড সেলগুলা এই যে কাটা জায়গাকে বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আর ব্লাড বের হবে না তখন আপনাকে এটা ছুটাইতে হবে টিসু দিয়ে আপনি এটাকে কী করে দেবেন ওই ব্লাডগুলো পরিষ্কার করে আপনি ডাস্টবিনে ওয়াস্টবিনে বা ডাস্টবিনে ফেলে দিলেন তারপরে আবার ওই জায়গায় কাপটা সেট করলেন পরবর্তীতে দেখা যাবে কোন সময় আসে কোনো সময় আসে দেখা যাবে প্রথম দিক প্রথমে বের হয় নাই পরে বের হচ্ছে আবার কোনো সময় দেখা যাবে যে একবারই বের হয়েছে আবার বের হচ্ছে না বের হচ্ছে না কিভাবে বুঝবেন একটু পরেই ওই জায়গা থেকে হালকা পানির মতো ঘামলে যেরকম আমাদের ঘাম বের হয়ে আসে ওইভাবে বের হয়ে আসছে এর অর্থ হচ্ছে ওই জায়গায় আর ব্লাড নাই তা আপনি কী বুঝবেন যে ওই জায়গা থেকে আনলিমিটেড ব্লাড বেরিয়ে আসবে না এটা ওই শুধুমাত্র ওই মাসুলের মধ্যে যে ব্লাডটা আসে ওইটাই বের হয়ে আসবে তারপরে আপনি যখন এটা যদি আপনি মনে করেন ওই সময়ে তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন ওই সময়ে তেলাওয়াতের সিডি বাজাইতে পারেন কারণ যদি ওই যে আমরা বলছিলাম যে শাহের বা সেহের যদি রুগী থাকে তাহলে কি হবে সেহের থাকলে যে কোনো আন তেলাওয়াত শুনলে জিন ওই দিক রাস্তা দিয়ে বের হয়ে আসবে জিন ওই রাস্তা দিয়ে জিন জাদুটা করা হয় জিনের মাধ্যমে আমরা রুখিয়া সেরিয়ে নিয়ে অনেক দিন কথা বলবো এই ব্যাপারে আমাদের অনেক অভিজ্ঞতা আছে অনেক মেটেরিয়ালস আমরা হয়তো প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো যেটা মধ্যে আপনারা উপকৃত হবেন আপনারা যদি চান অন্য এক সময় আমরা রুখিয়া সেরিয়ে নিয়ে কথা বলবো তো এই যে জিনের জিনগস্ত বা জাদুগ্রস্ত রুগী যদি নাও থাকে এমনি আপনি কি করতে পারেন তেলাওয়াতটা বাজাইতে পারেন এবং ওই সময় দুয়া পড়তে পারেন আপনি যদি নিজের কোনো তেলাওয়াত যেগুলো সুরা জানেন সেগুলো আপনি রিসাইট করলেন সেগুলো তেলাওয়াত করলেন तर एक जो शक्शन बंद कर दीते जो ब्लेड ब्लाड बना तक कि सेशनर जो तीन त्रीस चल्लिस मिनट समय लगते परे आबारम समय भे ज्लाड बना ব্লাড বের হবে না হয়তো হতাশ হওয়ার কিছু নাই হয়তো আপনার এই ব্লাড এই বডি সিস্টেমের এই জায়গাটা হয়তো ইনেকটিভ ছিল এর জন্য বের হয় নাই হয়তো আপনি এই প্রথমবার হিজেমা করার পরে দ্বিতীয়বার যখন করবেন আর এক মাস পরে তখন দেখবেন হয়তো এই জায়গা থেকে অনেক বেশি ব্লাড বের হচ্ছে কারণ মানুষের অনেক আপনি আপনারা অনেক আমরা অনেক সময় আঘাত পাইছেনা। না অনেক মাসুলগুলো আমাদের কি হয়ে নষ্ট হয়ে আছে। আমরা জানি না মাসুল কারণ মাসুলের ওই জায়গায় পেন করতেছে না হয়তো ওই জায়গায় পেন করতেসে না এর জন্য আমরা জানি না কিন্তু ওই মাসুলটা ডেড হয়ে আছে। क्योंकि अपनी हिजामा कर आगे बिजामारे बडी सिसटेम टी एक्टिव रक्त चलाचल के रक्त प्रवाहित के द्रुत मास सेलगर एक्टिवे बडी सिसटेम के अक्टिव कर दे जैगा स्किन परिष्कार कर जगह मधु खाली जिर तेल जैत तेल एंटीबैक्टरियल सल्यूशन एगू आनी প্রয়োজনে ব্যান্ডেজ দিতে পারেন ব্যান্ডেজ দেওয়ার দরকার নাই কিন্তু ব্যান্ডেজ যদি দেওয়া যায় তাহলে ভালো কারণ আপনি যদি খুব দামি একটা কাপড় পরে আসেন আর ওইটার পরে কাপড় পরেন তাহলে ওইখানে একটা স্পট পরে যাবে কারণ ওই যে ঘামের মতো যে পানিটা বের হচ্ছে ওই পানিটা আপনার গেঞ্জি বা কাপড়ের মধ্যে লেগে যাবে ক্ষেত্রে আপনি যদি একটা হালকা একটা ব্যান্ডেজ দিয়ে রাখেন কয়েক ঘন্টা পরে এক দুই ঘন্টা পরে এটা ফেলে দিতে পারেন আর যদি বাসায় থাকেন তাহলে অসুবিধা নেই আপনি जदि पुरतन कोपड़ था क्षेत्र में बैंडेज देर नहीं है कारण बैंडेज ना दी भलो कारण वही जगह बतास लागे इजिली क्यूक आपनर भलो इनशल यार ओह लागान पर जगह स्पट थ गोल दाग थे वही दागे हमारे बीजेपर भेतर इनशाला भलोह जा जर एक फर्सा लोक आगे एक बसि देखा जाए जरा एक शमला आज दाग टा एक कम देखा जाए ये विचलित हो कि नहीं दु एक दिन भे कमे जाए छिन्नता सप्ताह लागे और जे विषयगुलो आज हिजामा करारे এই যে আমার সাথে একটা বিষয় জরুরি জানা যাওয়ার দরকার যে ইমার্জেন্সি ফার্স্ট এইড যে আমরা বলছিলাম যে একটা লোক বেহুশ হয়ে গেছে তখন আপনি পালাইলেন বেউশ হয়ে গেছে বলে তাহলে তো হবে না আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে যে কোনো লোক যে কোনো সময় এটা কী করতে পারে অনেক লোকের ভয় আছে মৃত্যুর লোক আছে বেউশ হয়ে যেতে পারে তা স্যাসলেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি একটু সময় নেবেন সোয়া খুব কঠিন জটিল কোনো রোগ না তাকে এটা আরামদায়ক অবস্থানে শুয়ে রাখবেন তাকে একটু মাথায় পানি দেবেন তাকে যদি একটু রেস্ট দিবেন যদি তার গরম লাগে সেই ক্ষেত্রে আপনি বাতাসের ব্যবস্থা করবেন তাহলে ইনশাল্লাহ ওই লোকটা ভালো হয়ে যাবে আবার কিছু কোনো লোকের কি হয়েতে পারে ডায়াবেটিস নীল হয়ে যেতে পারে কমে যেতে পারে ডায়াবেটিস তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাকে একটু এই জুস টুস এগুলো খাওয়াইলে কি হয়ে যায় কি হয়ে যায় কারণ যদি প্রেসার বেশি লো হয়ে যায় প্রেসার লো হয়ে গেলে से क्षेत्र में एक हल्का लवण खावान तेतर लवण क्या प्रेसारे खूब क्युकली रईज कर दे तो अपनी एटार माध्यम फार्स्टे मैं इमार्जेंसि सीचुएशन आनी कि आर अने के पे से बेहूसाय तार डायबिटीज नील है ना प्रेसार लोन है सर माथा गुरा जा स्टप कर देवें ताकि आरामदायक अवस्था शुईे अथवा बसिए रखबें सुइए बसिए रखबे अपनी मेकश्योर कर एक सिक्यूर अवस्था जन से बसा आज एक हाथ आलो चेयारे बसा आते से माथा घुरे सेंसान पड़े ना जायट अपनी ख्याल रखबें हिजामार रिजाल्ट हिजामार प्रतिफलन हे आल्ला अनुग्रहे হতে পারে যে উনি নিরাময় হয়ে যাবে তার যে অসুস্থতা অসুস্থ দূর হয়ে যাবে অথবা হইতে পারে যে তার যে ওই যে সে যদি প্রতিরোধের জন্য প্রতি রোধক হিসাবে যদি লাগিয়ে থাকে তাহলে সে ইনশাল্লা আল্লাহ তুসু বানাউতালা তার এই বডি সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দেবেন হতে পারে যে সে কিছু পরে সুস্থ হবে কিছু মধ্যে সুস্থ হবে সাথে সাথে সুস্থ হবে না যে যে যে রোগের জন্য লাগাইছে আমি আমার পায়ের ব্যথার জন্য লাগাইছি সাথে সাথে হয় নাই দুই তিন দিন পরে বলা হয়েছে এই একটু আগে এখানে ভাই ছিলেন তিনি বলছেন তিনি যখন লাগাইছেন তিনি দেখা গেছে যে একটু পরে তিনি সেভেন্টি পারসেন্ট সুস্থ তারপরে আস্তে আস্তে এখন তিনি হাঁটতে পারতেছেন তিনি তখন হাঁটতেই পারেন না তারপরে এটা হতে পারে যে কয়েক দফা লাগানোর পরে ভালো হবে একবার লাগাইছেন হয় নাই হয়তো এই জায়গা এই অসুবিধার জন্য আবার লাগানোর প্রয়োজন দেখা দিতে পারে আবার হইতে পারে যে যিনি লাগাইছেন তিনি সঠিকভাবে সঠিক এটা করেন নাই সঠিকভাবে ফলো করেন নাই হিজামাটা যে যিনি খরসেন তিনি তার যে নিয়ম শৃঙ্খলা ফলো করা দরকার ছিল ওইগুলো সঠিকভাবে করা হয় নাই অথবা এই না হওয়া রুগীর নিরাময় হিজামা কাজ না করার কারণ হইতে পারে যে আল্লাহ আলম আল্লাহ হয়তো ওই রুগীর নিরাময় এই চিকিৎসাধার হবে না এই জন্য আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন জিন জাদুগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে হিজামা করার ক্ষেত্রে এটার রিয়েকশান হতে পারে রিয়েকশান হতে পারে কিসের জন্য যে যখন হিজামা করা হয় তখন জিনের কষ্ট হয় এজন্য জন্য জিনগ্রস্ত বা জাতিগ্রস্ত মানুষের ক্ষেত্রে আপনি রিয়েকশান দেখতে পারেন সে রিয়কশন দেখলে আপনার বিচলিত হওয়ার কিছু নাই আপনি এটা করি করে যাবেন এবং সাথে সাথে আপনাকে কি বলছিলাম যে রুকি আর তেলাওয়াত যে তেলাওয়াতগুলো আছে রুকি আর তেলাওয়াত একজন রাকি রাখি বলা হয় যিনি রুকিয়া করেন রুকিয়া মানে ঝাড়ফুক ঝাড়ফুক যিনি করেন তাকে বলা হয় রাখি রাখি যদি সাথে থাকেন তাহলে ভালো বা যদি ওনার সিডি বাজা বাজানো হয় বা তেলাওত বাজানো হয় সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে জিন বা জাদিগ্রস্ত ব্যক্তি ইনশাআল্লাহ শিফা পেয়ে যাবেন এবং মহিলাদের জন্য হিজামা মহিলাদের জন্য হিজামা জাবির ইমনি আবদুল্লাহ রাদি আল্লাহন বর্ণিত উম্মে সালামা রাদি আল্লাহন রাদি আল্লাহনহাম থেকে বর্ণিত রসুল সাল্লুসাল্লামের কাছে হিজামা করার জন্য অনুমতি চাইলেন উমে সাল্লামা রাদিয়া হা রসদামের কাছে হিজামা করার জন্য অনুমতি চাইলেন তাই তিনি তাকে রসুল সালামাকে হিজামা লাগিয়ে দিতে আবু তাইবাকে আদেশ করলেন আবু তাইবা একজন পুরুষ তাকে আদেশ করলেন যে উম্মে সালামাকে হিজামা লাগিয়ে দেওয়ার জন্য জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহনু বলেন আমার মনে হয় আবু তাইবা উমে সাল্লামার দূত বাই কারণ মহিলাকে তো কোনো পুরুষ স্বাভাবিক অবস্থা এটা করতে পারে না তো সুসল্লা ইসলাম আবু তাইবার কাছে পাঠাইলেন যে তিনি বলতেছেন যে যিনি রাভি রাবি জাবির রাদিউল্লাহন বলতেছেন জাবির ইমিন আবদুল্লাহ রাদুল্লাহন বলতেছেন আমার মনে হয় আবু তাইবা উমেস আল্লামার দুধবাই ছিল অথবা সে অপ্রাপ্তবয়স্ক বালক ছিল আবুদাউদ এবং ইবনে মাজার মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে তাহলে দেখা গেল শুধু পুরুষদের ক্ষেত্রে না মহিলাদের ক্ষেত্রেও এই ব্যবহার করা যায় আজকে আমরা হিজামা সংক্রান্ত আলোচনা আমরা এখানে শেষ করছি কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষিপ্তভাবে বলতে পারেন যেটা আমি চেষ্টা করবো আমার যোগ্যতার যে জবাব জন্য শ্বাসকষ্ট রুগীর ক্ষেত্রে হিজামা কার্যকর কিনা না শ্বাসকষ্ট রুগী ক্ষেত্রে আমাদের আমাদের কোনো প্রিভিয়াস নাই তবে আমার মনে হয় যে শ্বাসকষ্ট রুগীর উপকার হবে কারণ কি যারা শ্বাসকষ্ট রোগী সম্পর্কে জানেন যে শ্বাসকষ্টতা হচ্ছে রক্তবাহী রোগ আমার মনে হতে পারে যে আপনারা বলবেন যে শ্বাসকষ্ট তো শ্বাসের মধ্যে হয় তাই রক্তের সম্পর্ক কি যাদের শ্বাসকষ্ট রোগ আছে তাদের এলার্জি যদি হয় একই ব্যক্তির শ্বাসকষ্ট এবং অ্যালার্জি যদি হয় তাহলে এই ক্ষেত্রে তার এলার্জি বেড়ে গেলে শ্বাসকষ্ট কমে যায় আমাদের একজন ডাক্তার আছেন যিনি শ্বাসকষ্ট বিশেষজ্ঞ আহমদ সেলিম সাহেব তিনি মসজিদ আল কায়ুমে শ্বাসকষ্টের উপরে একটা আলোচনা রাখছিলেন এক জম্মায় এই বৎসর শীতের শুরুতে তো এইখানে আলোচনায় তিনি এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং উনি আলোচনা বললেন তো থিওরিটিক্যালি ওনার সামনে তখন দর্শক সারিতে একজন রোগী ছিলেন এবং তিনি তাকে পরবর্তীতে প্রশ্ন করলেন সেই বিষয়টা তাহলে আমরা বুঝলাম যে আপনাকে যদি বলি শ্বাসকষ্টতা ব্লাডবাহী রোগ রক্তবাহী রোগ আপনি হয়তো মানবেন না কিন্তু আপনাকে যদি বলি স্কিন ডিজিজটা তার ওই এক্সিমাটা হচ্ছে রক্তবাহী রোগ এটা তো মানবেন তাহলে রক্ত প্রমাণ করতেছে যে শ্বাসকষ্টতা ওই রক্তবাহী রোগ এই হিজামা করলে শ্বাসকষ্ট ভালো হতে পারে আর রসুস আল্লাহসাল্লাম বলছেন হিজামার মধ্যেই নিরাময় আছে, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ তালা যে হিজামার মাধ্যমে অনেক রোগের চিকিৎসা করা যায় এর মধ্যে শ্বাসকষ্টও হইতে পারে ইনশাআল্লাহ তালা জি জি জি এগুলো স্কিন ডিজিজ এগুলো তো হিজামা অত্যন্ত কার্যকরী বাদ জি আমাদের এটা এই শাহফরানে উপজেলা ক্যান্টিনের অপোজিট অপোজিটে আমাদের একটা রক্ষিয়া শরিয়া অ্যান্ড হিজামা রাফি সেন্টার আছে জি তো এইখানে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে হয় আমাদের যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কি বলতে পারব মহিলাদের ক্ষেত্রে মহিলা যিনি করান তিনি তাকে তার সাথে সমান টাইম মিলিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আর পুরুষ যারা করান পুরুষদের সাথে সময়টা নিয়ে এটা করা যায় ইনস জি ইনশাল্লাহ আপনি প্রোগ্রাম শেষে ইনশাল্লাহ আমরা ভিজিটিং ভিজিটিং কার্ড দেবো আপনি এটা যোগাযোগ করতে পারবেন আর কার কোনো প্রশ্ন জি বলেন যাদের গুম হয় না তাদের হিজামা হচ্ছে ওই যে আমরা বললাম যে তিনি যদি এক মানে ভালোভাবে করাতে চান তাহলে তার মাথা এবং গাড়ের মধ্যে করাইলে ভালো আর যদি মাথা তো মাথায় করতে গেলে পুরুষের মাথার চুল ফেলতে হয় মহিলাদের ক্ষেত্রে আবার চুল ফেলা লাগে না মহিলাদের এই লাম্বা চুলগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পিছন থেকে চুল কেটে ওখানে করলে কোনো অসুবিধা হয় না পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে মাথার চুল তাকে ফেলে দিতে হবে ট্রেনিং এর ব্যবস্থা তো আমরা এটাই ট্রেনিং আমরা আজকে এটা ওয়ার্কশপ হিসেবে করছি আমরা ডাকা ছিটে আঙে যখন করছি এইখানে আমরা লার্জ আকারে করছিলাম ওইখানে যারা অংশগ্রহণ করছিল তারা নির্দিষ্ট ফি দিয়ে আসছিলো এবং এইখানে আরেকটা অর্গানাইজেশান আমাদের সাথে জড়িত ছিল তারা তাদের মাধ্যমে আমাদের এটা হয়েছিলো এবং তারা সেক্ষেত্রে সবার জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করেছিলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে দেখতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার রোগীকে নিয়ে আসলে আমাদের থেরাপি সেন্টারে গেলে আপনাকে আমরা দেখিয়ে দিতে পারি অথবা ভবিষ্যতে যদি আমরা কখনো এ ধরনের কোর্স করি সেক্ষেত্রে আপনি অংশগ্রহণ করে আপনি এটা করতে পারেন আর বাংলাদেশে যদি আপনি অ্যাজ এ ডক্টর হিসাবে মানে যে প্রফেশনালি চান তাহলে তিব্বিয়া কলেজ আছে ওইখান থেকে যিনি ডিগ্রিপ্রাপ্ত যে কোনো ডাক্তার এটা করতে পারেন কারণ তাদের ওই তিব্বিয়ার ইউনানির একটা বিষয় সাবজেক্টই আছে এই হিজামা বা কাপিং ওদের ওদের সাবজেক্টের মধ্যে আছে। কিন্তু ওইখানে যেহেতু আমি সিলেটের তিব্বিয়া কলেজে গেছিলাম যেহেতু ওদের এ সম্পর্কে এক্সপিরিয়েন্স অত বেশি নাই তারা শুধু এটা জানে যে এটা আছে আমাদের ওই টিচাররা যারা ছিল তারা বলছে যে আমাদের এটা আছে আমাদের যেহেতু এখানে ইকুইপমেন্ট নাই এখানে ব্যবস্থা ব্যবস্থাপনা নেই এটা সম্পর্কে আমাদের ব্যাপক কোনো রিসার্চ নাই এজন্য তারা এখানে করেন না এটা কিন্তু এটা তারা তাদের এটা সাবজেক্ট আছে এবং ওই যদি আপনি ওইখান থেকে কোনো ডাক্তার হন সেক্ষেত্রে ওই ডাক্তার তার এটা প্রফেশনালি প্র্যাকটিস করতে পারেন বাংলায় এসে কোনো পাতা নেই ইনশাল্লাহ এবং আপনি পাকিস্তানের ইউনানি বিশেষজ্ঞরা ইন্ডিয়ার ইউনানি বিশেষজ্ঞরা তারা এটা করতেছেন জি ও আপনি বলছিলেন যে গুম গুম গম হলে গুম কম হলে যে এই ক্ষেত্রে ওই যে আপনি যদি গাড়ে করেন গাঢ় করেন মাথায় মাথায় যেহেতু করতে চা যদি এখন সুযোগ না হয় তাহলে গাড়ে করবেন আপনি গাঢ়ের মধ্যে করলেন ইনশাল্লাহ এই এটা ডিপেন্ড করে আপনার রুগীর উপরে কোনো রুগী আছে। আমরা আমরা একজন আমাদের অভিজ্ঞতা কথা বললাম এক ভাইয়ের মাকে করছিলাম একবারই করছি উনি আলহামদুলিল্লাহ উনি কি হয়েছে হয়তো একবার না হলে আমরা সেক্ষেত্রে বলবো যে আবার করার জন্য যতবারই করতে পারেন এটা এটার সাইড এফেক্ট নাই যদি আপনার বডিটা বললাম যে দুর্বলতাগুলো না আসে আপনি বেউশ হয়ে না যান এই যে সামান্য যে সাইড এফেক্টগুলো আসে বা যেগুলার যেগুলোর মাধ্যমে এটার কিছু সমস্যা আছে এইগুলো যদি না হয় তাহলে আপনি বারবারই করতে পারেন এটা তো আপনি রক্ত আমরা বললাম তো রক্ত সব বের হয়ে আসবে না এটা নির্দিষ্ট পরিমাণ আসার পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনি ইচ্ছে করলে ওইখানে কাপিং লাগিয়ে সারাদিন বসে থাকলেও আর বের হবে না তখন পানি বের হয়ে আসবে জি আমরা করে দিতে পারবো এগুলা সাপোর্ট আমরা দেবো ইনশাল্লাহ জি জি জি জি জি জি ইনশাআল্লাহ পরবর্তী আমাদের যে হ্যাঁ এটা ফিজ কোনো ম্যাটার না এটা এটা খুব কঠিন জটিল কোনো বিষয় না আপনার শুধু এটা যদি এটা কাপিং সেট কিনে নেন এটা একটা সেটের দাম পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে একটা সেট নিয়ে নেন আপনি একটা সেট দিয়ে অনেক বার করতে পারবেন এটাকে শুধু পরিষ্কার করে রাখতে হবে সেভ বা যে কোনোভাবে হোক আপনি জীবাণুমুক্ত করে ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন একটা সেট আর আর আপনার তো বাকিগুলো তো আপনি ইজি জিনিস এগুলো পাচ্ছেন দেখে এটা শিখতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো আর যদি এটা মনে করেন না আপনি আবার শিখবেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে কি করে দেবো আজকে তো আমরা এটা ফ্রি আয়োজন করছি ডাকাছিটা আঙে আমরা এটা তারা অনেক পয়সা দিয়ে আসছিলো যারা আসছিলো আজকে আমরা সিলেটের জন্য যেহেতু আমরা সিলেটে করতেছি সিলেটের জন্য এটা আমরা ফ্রি করলাম নেক্সটে হয়তো আমরা আমরা এটা কোর্সের ফিজ নিয়ে করব। কিন্তু আজকে আমরা প্রথমবার হিসেবে এবং আবু তার বাড়ি চাচ্ছিলেন যে এটা হোক আমরাও চাচ্ছিলাম যেন সিলেটের লোকেরা এটার দ্বারা উপকৃত হোক জি জি এক্ষেত্রে তো আপনি প্যারালাইজটা হচ্ছে কিসের জন্য প্যারালাইজটা হয় ব্রেইনের ব্রেইনে কোনো সমস্যা হওয়ার কারণে সেই ক্ষেত্রে যদি ওই প্যারালাইজ রোগীটা ফিজিক্যালি ভালো হয় ফিজিক্যালি তার অবস্থা ভালো হয় ওভারেজ না হয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এটা নিয়ে রিসার্চ হচ্ছে আমি আমি যেটা বলতেছি যে আপনি সব প্রশ্ন আমাকে পড়লে পাবেন না কারণ আপনি আপনার তিব্বিয়া কলেজ সিলেটে মানে বাংলাদেশে অনেক দিন থেকে আসে তারা এখনও শুরু করে নাই আর আমরা জাস্ট শুরু করলাম মাত্র আমাদের অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার কথা আছে ব্যাপার আছে এবং এটা নিয়ে রিসার্চ হচ্ছে এটা নিয়ে রিসার্চটা খুব ডেভেলপ না আপনি ইংরেজিতে বলেন আরবিতে বলেন আরবিতে কিছু সমৃদ্ধ আছে তা আরবিতে কিছু বই আছে। এবং আপনারা যারা প্রফেশনালি করতে চান তাদেরকে আর একটু ডিপ নলেজ লাগবে তাদেরকে ডিপ নলেজ মানে আপনাদেরকে পয়েন্টগুলা কোন রোগের জন্য কোন স্থানে করতে হয় ওই স্থানটা যেমন কারো যৌ যৌন হ্রাস পাইছে বা তার যৌন ক্ষমতা নাই সে তার ক্ষেত্রে কোন পয়েন্টে করতে হবে কারো মাথা ব্যথা তার জন্য মাথার কোন স্থানে করতে হবে কারো যে গাড়ি ব্যথা এই জন্য বিভিন্ন রোগের জন্য পয়েন্ট দেওয়া আছে চার্ট দেওয়া আছে আপনি ইন্টারনেটে ইন্টারনেটেগুলো পাবেন ডিটেলস আপনি আর একটু রিসার্চ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আমরা আপনাদেরকে ইংলিশ ইংরেজিতে এই মেটিরিয়ালসগুলো দিতে পারব আপনি হিজামার উপরে রসলাইজের চিকিৎসা পদ্ধতির উপরে তিব্বে নবী নামে ইমিনুল কাইমের একটা বই আছে ওইখানে শুধু হাদিস ভিত্তিক পাবেন ডিটেলস পাবেন না ইমিনুল কাইমের তিব্বে নবী আর এই তিব্বে নবীটা এটা একটা ঢাকায় পাওয়া যায় সিলেটে পাওয়া যাচ্ছে না বর্তমানে আর আরেকটা বই আছে রিসেন্টলি বের হয়েছে ডাক্তার মুশারফ বলে একজন ভদ্রলোকের লেখা উনি একটা বড়ো বই তেরোশো টাকার মতো দাম এটার কালার পেজের ফোর কালারের এটা ওইখানে তিনি কাপিং সম্পর্কে আলোচনা করছেন ওইখানে ফটো দিয়েছেন কিছু বিস্তারিত আলোচনা করছেন আপনি এই বই থেকে সাহায্য নিতে পারেন আমাদের যে আমি যেটা আমরা আমাদের সাইট বললাম ওইখান থেকে আপনি বাংলাতে কিছু মেটেরিয়ালস পাবেন আর ইংরেজিতে আপনি ইন্টারনেটে কিছু তথ্য অবশ্যই পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করবো আমরা পার হিজামা দুইশো টাকা করে চার্জ করি যিনি বেশি করান ক্ষেত্রে আমরা টাকাটা আসলে বিষয় না যেটা বলছেন যে চিকিৎসা সেবা দেওয়াটাকে পছন্দ করতেছি টাকাটাই ওই এখানে আরেক ভাই করান আরেক ভাই করান ওনার নাম না আমাদের না উনি মোস্তফা বললেন আমেক ভাই উনি উনি উনি এটা করান হয়তুবিল তেন <muchas> বাজার তো দুঃখই র এ দাঁতের ভিতরে মগরবিতে এটা যদি পালে ডকে তাহলে জন্ত্রা সৃষ্টি হবে কিছু ওসা সৃষ্টি এনেই কিছু টিকা জার কিছু বুয়া শিকার করছে এই কথা কথা শুক্রবারে বন্ধ হয়ে কত সময় দশ পনেরো মিনিট পঁচিশ বছর আগের আগের যদি আব্দুল কাদের জিলামী লেখা বই আবদার কি বছর আগে ভাই আমি আসলে যেটা মানে আমার তার খুব কম হ্যাঁ অন্য টিউব থেকে কিন্তু মাত্র পেনটা নয় মানুষের প্রতি সার্ভাইকেল তার পেন্টটা খুব বেশি হওয়ার ব্লাড সার্কুলেশন না যার কারণে আমরা কাপটা কি ব্লাড পেইন সেকেন্ড বার দিই তাহলে আবার যে কালকে যাবেন কি বলুন তার <laughs> বল আবার চাপিং ব্যাংক তারপরে তিনটা লাইভ না কথা けど আদাাইবেসি হ্যাঁ সব বিশ্বাস করে আছে কোনো মাথা ব্যথা ফানি করার সাথে ও তারপরে আর্থ আছে আমরা ওবার শুরুর লাগে আর তিনটা করতে একদিন আরো একদিন কেমন হ্যাঁ sene kitakhale to sathe যেমন আমরা